واشهد ان محمدا عبد الله ورسوله الذي ارسله الله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه وكل دلالة في النار أو كما قال عليه الصلاه والسلام يقول الله سبحانه وتعالى وقد ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقفض لهما جناح الذل من الرحمه হাম হুমা রব্বাই সম্মানিত উপস্থিতি সুদী মণ্ডলী আজকের আয়োজনের সম্মানিত সভাপতি দীনী বাই বোনেরা শুরুতেই আল্লাহ সুবাহ তালায়ের আমরা অসংখ্য গণিত শকর গুজার হচ্ছি যেই মহান রব্বুর তোমাল জালাল আজকের এই সকালে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে অংশ গ্রহণ করার জন্য তফিক দিয়েছেন এই জন্য আল্লাহুল আলামিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সদিমণ্ডলী ইতিমধ্যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে বাবা মার অধিকার ও স্ত্রী অধিকার নিয়ে আজকের যে আলোচ্য বিষয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আসলেই धिकार मध्य सत्यारे समन्वय करते गचेतन व्यक्ति हिमशिम खाते विपर्जस्त हो सठी दृष्टिभंगी की से विषय जमनी भाव दरकार तेमनी भाई एक मुस्लिम हिसेबिकार आल्ला बान्धा हिसेब एक क्षेत्र मेंणीय सिद्धांत कीवा दरकार से मुस्लिम नारी हूक मुस्लिम नर हूं তার করণীয় কি হওয়া দরকার সে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হলেই মূলত আমরা আমাদের করণীয় খুঁজে পাবো এই আলোচনার মাধ্যমে ইনশা আল্লাহ শুরুতে আমি আজকের আলোচনার ইন্ট্রোডাকশনের দুইটি কথা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব দুই বা তিনটি কথা প্রথম যে কথাটি দৃষ্টি আকর্ষণ করবে সেটি হচ্ছে অধিকার এই শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত বিশ্বব্যাপী একটি স্লোগান হচ্ছে অধিকার আজকে অধিকারের কথা আজকে দুনিয়ার সর্বত্র স্লোগান হিসেবে শোনা যাচ্ছে কেউ নারীর অধিকারের কথা বলছেন কেউ বাবা অধিকারের কথা বলছেন কেউ সন্তানের অধিকারের কথা বলছেন কেউ শিশুর অধিকারের কথা বলছেন মানে অধিকারের আর নেই কিন্তু অধিকারের এই স্লোগান দিয়ে আসলে অধিকার আদায় করা যায় না মূলত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম স্লোগানের মাধ্যমে অধিকার আদায় করেননি অধিকারকে সাব্যস্ত করেছেন মানুষের কাছে ফলে নারীর অধিকার নিশ্চিত করা হয়েছে অধিকার নিশ্চিত করা হয়েছে ওই সমাজের মধ্যে जखने नारामान्यतम अधिकार स्वीकृत छाधिकार निश्चित करवाधिकारा समाज स्वमीर निश्चित शिशुर अधिकार शुद्ध तरंग विश्वनबी मोहम्मद रसल सलाम यानवज जतर अधिकार जमनी भाव निश्चित करमनी भाव पशुपाखी अधिकार पर निश्चित कर তিনি নিশ্চিত করেছেন গাছগাছালির অধিকার তিনি নিশ্চিত করেছেন রাস্তার অধিকার রাস্তার অধিকার কি রয়েছে যারা বক্তব্য দিচ্ছে তাদেরকে আমি জানিয়ে দিতে চাই এই অধিকার সম্পর্কে তোমাদের না জানার কারণে তোমরা আসলে বিভ্রান্ত হচ্ছ আজকে স্লোগান দিচ্ছ যদি জানতে পারতো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অধিকারের ব্যাপারে কি বলেছেন সেটি তাহলে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যেত প্রশ্ন করা হয়েছে হিয়া রাসুলসাল্লাম তিনি বললেন যে দাদা বুদ্ধ আমাদের এমন কোন ক্লাব নেই এমন কোনো পরিষদ নেই যেখানে আমরা বসতে পারি আমাদের তো রাস্তায় বসতে হবে তাহলে যদি রাস্তায় বসতে হয় তারিখ ফাহাদ্দু হাক্কার তারিক তাহলে তোমরা রাস্তার অধিকার আদায় করো আপনার বুঝতে পেরেছেন আমি সে বিষয়গুলো আলোচনা করবো না প্রত্যেকটি বিষয়ে একটা পাখির অধিকার নিশ্চিত করেছেন বুখানদের অধিকার নিশ্চিত করেছে। সুতরাং ইসলাম সম্পর্কে যাদের জানা নেই তারাই আসলে আজকে বিভ্রান্ত হচ্ছে অধিকারের স্লোগান দিয়ে অধিকার আদায় করছে কিন্তু না পৃথিবীর কোথায় সেটি বাস্তবায়িত হয়েছে আসুন স্লোগান চলবে না অধিকারকে সত্যিকার ভাবে উপলব্ধি করতে পারলেই মানুষ তার অধিকার নিজেও আদায় করতে পারবে এবং অধিকার অন্য কেউ দিতে পারবে আমরা অধিকারের ব্যাপারে নিচেরা নিজেরা সবাই সচেতন কিন্তু অন্যের অধিকার আদায় করতে চাই না আমার অধিকারটুকু আমি পরিপূর্ণ আদায় করতে চাই যে আমার যা অধিকার আছে সেটি আমাকে দেন স্বামী হলে তিনি স্ত্রীর অধিকার আদায় করতে চান স্ত্রীর স্বামী থেকে তার অধিকার আদায় করতে চান কিন্তু স্বামীর অধিকারটুকু তিনি আদায় করতে চান না ঠিক এমনি ভাবে বাবা মা শ্বশুর শাশুড়ি দাদার অধিকারগুলো তারা নিশ্চিত হনতে আমাদের অধিকারগুলো আমরা আদায় করতে চাই কিন্তু তাদের যে উন্নতির উপর অধিকার উন্নতির অধিকার যে তাদের উপর আছে সেগুলো সম্পর্কে তাদের কোনো সচেতনতা নেই তাদের কোনো চিন্তা নেই আদায় করার চিন্তা করেন না সমানিত উপস্থিতি সুধিমণ্ডলী মানুষ কখন অধিকারের ক্ষেত্রে সচেতন হয় সেটাও একটু দৃষ্টি আকর্ষণ অধিকারের জ্ঞান যখন মানুষ লাভ করতে পারে তখনই সচেতন হয় আর সাল্লাহ সাল্লাম অধিকারের এই জ্ঞান एम भाव सचेतन मानी एम भाव मानुष्ठ मध्य सचेतनता सृष्टि करें शेष पर नारी तर अ जतटुकु दरकार तुसम उल्ला सल्लाह समय आदाय कर तधिकार सचेतन होमरबुल खत्ता रजियाल्लाह तालू वर्णना करें जो मक्काम মক্কার করেছ নারীরা স্বামীদের মানে মুখের সামনে কোনো বক্তব্য দিত না স্বামীদের ব্যাপারে তাদের যাই বলত তাই আনুগত্য করে মেনে নিত শুনে নিত কিন্তু আমরা যখন মদিনায় আসলাম দেখতে পেলাম যে মদিনার আনসার যেই মহিলারা রয়েছে স্বামীদের মুখের উপর বক্তব্য দিচ্ছে স্বামীদের কাছ থেকে তাদের কোনো পাওনা থাকলে সেই পাওনা আদায়ের ব্যাপারে তারা মানে সামান্যতম পিস্পা হচ্ছে না আদায় করে নিচ্ছে কিভাবে হল যেহেতু মক্কাই রসুল্লাহ সাল্লা সাল্লাম তৌহিদের মৌলিক দিক নির্দেশনা যখন করেছেন তখন অধিকারের বিষয়গুলো অত বেশি আলোচিত ছিল না কিন্তু মোদিনায় আসার পরে রসুল্লাহ সাল্লাহ উলিয়ু সাল্লাম কার কি অধিকার রয়েছে সেই অধিকারগুলো নিশ্চিত করার জন্য এই বক্তব্যগুলো তুলে ধরেছেন যে এই অধিকারগুলো তোমাদেরকে আদায় করতে হবে তোমাদের এই অধিকারগুলো আছে যখন নারী আমাদের বোনেরা সচেতন হল আংসার মহিলারা যখন সচেতন হলো যে আমাদের অধিকার আছে কেন আমরা এই অধিকার আদায় করবো তার অধিকারগুলো নিয়েছে তার অধিকারগুলো গুলো আদায় করে নিয়েছে সে অধিকারের খপ্পরে পড়েছেন আমিরুল এই অদ্দ্য পৃথিবীর শাসক অমরুল খত্তাব রদি আল্লাহ তালু পর্যন্ত সে অধিকারের খপ্পরে পড়েছেন কিভাবে অমরুল খত্তাব রাহতালহু তিনি একটি জিনিস অপছন্দ করতেন সেটা হল এই যে কোনো নারী মসজিদে আসুক মসজিদে এসে জামাতে অংশগ্রহণ করুক তিনি এটাকে পছন্দ করতেন না এটা হতে পারে মানে আমার পছন্দ আর আপনার পছন্দের সাথে মানে সব ব্যাপারে মানে মিলে যাবে মানে একেবারে সমান সমান পছন্দ হবে এটা বাধ্যতামূলক নয় তমরদি আল্লাহ এটা পছন্দ করতেন যে নারীরা মসজিদে আসবে আসলে মানে পথি মধ্যেও কোনো কারণে ফেতনা হতে পারে আবার কিছু আশঙ্কাও থাকতে পারে সেখানে পর্দার বিষয়গুলো নিশ্চিত করানোর বিষয় আছে সব করতেন তিনি যে মসজিদে এসে নারীরা জামাতে অংশগ্রহণ করুক এটি পছন্দ করতেন আর এছাড়া হাদিসও রয়েছে যে সসুল বলেছেন যে তাদের ঘর হচ্ছে তাদের জন্য আফদাল মসজিদের মধ্যে সহাত করাচ্ছে তাদের জন্য এটা উত্তম রসুল হাদিসের মধ্যে বলেছেন তাদের জন্য গণ হচ্ছে উত্তম সলাতের জন্য কিন্তু রসুল্লাম মুদিনায় আসার পর থেকে আজকের এই দিন পর্যন্ত মুদিনার মসজিদে নারীরা জামাতে সলাত আদায় করে থাকে কখনো নারীরা জামাত থেকে বিচ্ছিন্ন হয়নি অমরুল খত রাজি আল্লাহ তালু অপছন্দ করলেন মাঝে মধ্যে তার স্ত্রী আতেকা বিন্তিজাইদ রাজি আল্লাহা কি নাম বললাম আতেকা বিনতেজাই রাজি আল্লাহা তাকে মাঝে মধ্যে ইঙ্গিতে ইশারায় বলেন যে জামাতে না চলে না জামাতে অংশগ্রহণ না করলে হয় না কিন্তু আতেকা জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে তার কোনো ছাড় নেই জামাতে অংশগ্রহণ করবেই পাঁচ বাক্ত জামাতে অংশগ্রহণ করবেই অমরবুল খত্তাবরা দিয়ে তখন মাঝে মধ্যে নিজেও এবার বেশিভাবে বলেন দেখলেন যে না এর মাধ্যমে আতেকাকে মসজিদ থেকে বারণ করা যাচ্ছে না জামাতে যাবেই সে ফজরের জামাতও তিনি মসজিদে চলে যান অমরবুল খত্তাবাদিয়াল্লা তখন বক্তব্যে তিনি ব্রুক্ষেপ করেন না আমরা যদি আল্লাহ তখন কিছু লোক ধরলেন যাদেরকে দিয়ে তাকে বুঝানো যায় বুঝালে বললেন যে আতেকাকে তোমরা বুঝাও কেন সেই মসজিদে জামাতে যাচ্ছে আমি পছন্দ করি না আমি যে কাজ পছন্দ করি না সেটা কেন আতেকা করছে কি কারণে সেই কাজটুকু করছে তাহলে আমি তার উপর সন্তুষ্ট হতে পারতেছি না সে কেন এই কাজ করছে তখন আতেকা বিনতেছে যদি আল্লাহ তালাহা বলতেছিলেন যখন তার কাছে এই মেসেজ পৌঁছানো লোকের মাধ্যমে যে কেন তুমি এই কাজটা করতেছ ওমর পছন্দ করে না মানে আমিরুল অথচ তুমি এই কাজটা করছো তুমি জামাতে না গেলে তো বা তখন আতিকা বিন্দি জজি আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন ওমর ওমর যদি অপছন্দই করে তাহলে ওমর আমাকে নিষেধ করে না কেন আমাকে বলতে পারে তোমাকে নিষেধ করছি তুমি মসজিদে জামাতে অংশগ্রহণ করবে না এটা তো সহজ জন্য অমর যদি আমাকে নিষেধ করে তাহলে আমি আর অমরের নিষেধ মানতে বাধ্য হয়ে যাব যেহেতু সে আমার স্বামী তার নিষেধ আমি মানতে বাধ্য হয়ে যাব তাকে উচিত তার আমাকে নিষেধ করা তখন ওই ব্যক্তি এসে অমরকে বললো যে অমর তুমি তো নিষেধ করতে পারো কেন নিষেধ করনা বলে বলো যে নিষেধ করবো কিভাবে যেহেতু সাল্লা বলে গিয়েছেন আমা যে মসজিদ থেকে আল্লাহর বান্দিদেরকে তোমরা বারণ করতে পারবে না নিষেধ করবো কিভাবে নিষেধ করার তো সুযোগ নেই নিষেধ করার সুযোগ তো আগেই বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং আমি নিষেধ করতে পারবো না আমি শুধু অনুরোধ করতে পারবো অথবা তাকে মানে এক্ষেত্রে আমার দৃষ্টিভঙ্গি বেশ করতে পারবো আমার বন্ধুগণ আমি শুধু এই কথা বলছি এই আলোচনা এটা এটি নয় এটি আলোচনা একটা ভূমিকা দিচ্ছি যে অধিকারের সচেতন করার কারণে একজন অবলা নারী আতিকা বিনতে জেদ রাজি আল্লাহ তালা जेन मोहम्मद रसुल्लम बंदी मस्जिद के बारण करते निश्चित क्षमता राखे अर्ध पृथ्वी शासक होते निषेध करते हैं रसूल सल्लाहमार निश्चित करते हैं को सत्यार अधिकार्टी रसल साम निश्चित करश्चित करें से जो अधिकार सचेतन होते অধিকার আদায় করতে পারবো অধিকারকে বাস্তবায়নও করতে পারবো এইভাবেই মূলত আল্লাহ রসুল সাল্লাহাম নারী পুরুষ নির্বিশেষে সকলকে তাদের অধিকার নিশ্চিত করেছেন এবং অধিকার তারা আদায়ও করেছেন দেখেন ওমর আল্লাহ ক্ষমতা ছিল তিনি খলিফা আমাদের তো ক্ষমতা থাকলে আমরা যাই খুশি তাই করি কিন্তু একটা নারীকে নিজের স্ত্রীর কি পর্যন্ত করতে নিষেধ করতে পারতেছেন না যেহেতু রসুল্লাহ অধিকার দিয়ে গিয়েছেন এই অধিকার থেকে তাকে কোন অবস্থায় বারণ করার মতো ক্ষমতা ওমরুল খাতি আল্লাহতাল রাখেন না দেখেন এরপর পয়েন্ট হচ্ছে আজকের এই মানে বিষয়ের মধ্যে বাবা মার অধিকার স্ত্রীর অধিকারের কথা আলোচনা হবে স্বামীর অধিকার গেল কোথায় আমাকে কয়েকজন প্রশ্ন করলেন সাহেবুল্লাহ ভাই মানে এটা তো মানে কেমন কথা হবে যে মানে স্ত্রীর অধিকার আলোচনা হবে মা বাবার অধিকার আলোচনা হবে স্বামীর অধিকার গেল কোথায় স্বামী বেচারা গোবেচারার মতো তার অধিকার কেন আপনারা বাদ দিলেন আসলে স্বামীর অধিকারের বিষয়টি আলোচ্য বিষয় আনার উদ্দেশ্য এই নয় যে আলোচ্য বিষয়ের মধ্যে মূলত এই দুই অধিকারের সমন্বয়ের ক্ষেত্রে কিছু বিভ্রান্তি আছে কিন্তু স্বামী তার অধিকার নিশ্চিত করার ব্যাপারে সামান্যতম ত্রুটি করে না এই এটা আলোচনা করা খুব বেশি দরকার নেই বুঝতে পেরেছেন কিনা স্বামীরা তাদের অধিকারের ব্যাপারে মূলত ত্রুটি করে না তাদের অধিকার নিশ্চিত হয়ে গিয়েছে শুধু বাবা মার অধিকারটুকু এত অনিশ্চিত হয়েছে যে আমার বড় ভাই তার इंजिनियर एनम जो बोते कहना हमार चोखते बेस जा बाबा हमार्चित गई रोगगल दुरबल हो गसर बार्थक्य कारण तेजे हाड्डीगुलो बाका उठते बसते कंतुरा शक्ति शक्ति आ ते अधिकार अनिश्चित हो ग আজকে যিনি স্ত্রী তিনি একদিন মা হবেন তাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমি স্ত্রীর হয়ে কতটুকু সত্যিকার ওই অধিকারটুকু তাদের অধিকারটুকু নিশ্চিত করতে পেরেছি এই দুর্বল লজ্ঞ অধিকার আমার আল্লাহ রব্বুল আলমিন নিশ্চিত করেছেন শুধু নিশ্চিত করেছেন তা নয় বরং আমার আল্লাহ সু মানুত আলা তাদের এই সাদা দানিগুলোর দিকে তাকিয়ে লজ্জাবো করেন কারণ তিনি সৃষ্টি করেছেন শক্তি দিয়ে এই শক্তিগুলো আস্তে আস্তে করে তিনি উঠিয়ে নিয়ে গেছেন তাই আজকে যিনি স্ত্রী তিনি মা হবেন মা হলে তিনি কি উপলব্ধি করবেন তার অধিকার নিশ্চিত হবে কিভাবে সেই বিষয়গুলো আমরা আজকের এই আলোচনার মধ্যে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করবো যদি আমাদের সময় থাকে ইনশা আল্লাহ তালা কিন্তু আলোচনা অনেক দীর্ঘ আমি জানি না কতটুকু পর্যন্ত আমরা অগ্রসর হতে পারবো দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হল আজকে যিনি স্বামী তিনিও কিন্তু একদিন বাবা হবেন আপনি মনে করতেছেন না আপনার এই সময় শেষ সময় না তাহলে আপনি যেই অধিকারগুলো অনিশ্চিত হয়ে গিয়েছে সেগুলো আপনাকে নিশ্চিত মেল নিতে হবে জানতে হবে এরপরে স্ত্রীর অধিকার স্ত্রীর অধিকার এটিও স্ত্রীর দুই দিক থেকে দুর্বল একদিক থেকে দুর্বল হচ্ছে সে নারী হওয়ার কারণে দুর্বল অবশ্য এখন বাংলাদেশের নারীরা তেমন দুর্বল নয় তারা পুরো হচ্ছে এই শক্তিশালী বুঝে আসছে না তাদেরকে শক্তি দেয়া হয়েছে তাদেরকে বাহির থেকে শক্তি কি করা হচ্ছে করা হচ্ছে। ফলে রায় শক্তিশালী যাই হোক সেটা আমি বলতে চাই না কিন্তু তারপরেও বিভিন্ন কারণে তাদের দুর্বলতার কারণে তাদের অধিকার অনিশ্চিত হয়েছে আরেকটি দুর্বলতা তাদের আছে সেই দুর্বলতা হচ্ছে এই যেহেতু তারা নিজের পরিবার নিজের ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এই জন্য তাদের অধিকারটা অনেকটা অনিশ্চিত হয়ে গিয়েছে যাদের কাছে এসেছে তাদের কাছে অধিকার কি মানে কতটুকু সে অধিকারের নিশ্চয়তা পাবে এই জন্য ইসলাম এই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে যাতে করে তাদের অধিকারটুকু নিশ্চিত হয় আসুন সেক্ষেত্রে আমরা এই দৃষ্টি ইসলামী দৃষ্টিভঙ্গি জানবো এই জন্য মূলত এই দুটি অধিকার নিয়ে আজকের আলোচনার মধ্যে আসবে আজকের আলোচনার মধ্যে আমরা ওই বিষয়গুলো আনবো না যেগুলো আমাদের সকলের ইজানা আছে এরপরে ভূমিকার মধ্যে আরেকটি বিষয় দৃষ্টি আকর্ষণ করবো সুখী পরিবার এবং সুখী জীবন এটি কিন্তু আজকে বিভিন্ন বোনার বেনার পেষ্টারের মধ্যে দেখতে পাবেন আমার বন্ধুগণ যদি এই দুই অধিকারের বিষয়ে একজন মানুষ নিশ্চিত ইসলামী দৃষ্টিভঙ্গি না জানে এবং নিজের জীবনে সেটাকে প্রতিফলিত করতে না পারে তাহলে সে ব্যক্তি সুখী জীবন মানে আহ সুখী পরিবার এই কথাগুলো তার জন্য একটা কল্পনা হয়ে যাবে স্বপ্নের মতো হয়ে যাবে এগুলো তার জীবনে আদৌ কোনোদিন আসবে না যথাই মেথর আবিষ্কার করেন না কেন যথাই পদ্ধতির অনুসরণ করেন না কেন আজকে যারা এই পদ্ধতি দিচ্ছে কতটুকু তাদের জীবন সুখী হয়েছে তারা কে বলতে পারবে যে তাদের কতটুকু জীবন সুখী হয়েছে তার কেউ সুখী জীবনের অথবা সুখী পরিবারের নিশ্চয়তা দিতে পারেনি বরং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সুখী জীবনের সুখী পরিবারের এমন নিশ্চয়তা দিয়েছেন যে আমি আপনাদেরকে শুধু একটি উদাহরণ দিই খুব সহজ উদাহরণ দিচ্ছি সেটি হল এই আমরা একজনই অনেকে অনেকেই মানে আমি আরো অনেকের কথাই বলছি সেটা হল এই একজনে একজন স্ত্রীকেই সামাল দিতে পারতেছি না সর্বশেষ মৃত্যু পর্যন্ত নয়জন জন স্ত্রী ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বুঝতে পেরেছেন কিনা কিন্তু তার পরিবারের মধ্যে এটি ছিল একেবারে শান্তিময় সুখী পরিবার এই জীবন ছিল সুখময় জীবন কারণ কি এটি এই সম্ভব হয়েছে যেহেতু সকলের অধিকারের ব্যাপারে তিনি সচেতন ছিলেন সকলের অধিকারকে তিনি নিশ্চিত করেছেন ফলে সেখানে কোন ধরনের অশান্তি কোন ধরনের দুশ্চিন্তা অনাকাঙ্ক্ষিত বিষয় সেখানে সম্পৃক্ত হতে পারেনি সেই জীবনের মধ্যে সম্পৃক্ত হতে পারেনি কিন্তু আমাদের জীবনের মধ্যে সেগুলো অহরহ সম্পৃক্ত হচ্ছে এই সম্পৃক্ততার কারণ হচ্ছে আমরা সত্যিকার অর্থে নিজেদের জীবনকে ইসলামী উপলব্ধির মধ্যে অথবা ইসলামী চিন্তাধারার মধ্যে সেটাকে জেলে সাজাতে পারছি না সেই স্বামী হোক অথবা স্ত্রী হোক দুজনের মধ্যে কোথাও না কোথাও গ্যাপ রয়েছে স্বামীকে সেখানে ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে রাখতে হবে স্ত্রীকে সেখানে ইসলামী দৃষ্টিভঙ্গিকে সামনে রাখতে হবে স্ত্রীর নিজের চিন্তাধারার উপর যদি অবিচল থেকে তিনি মনে করেন যে না আমি যেটা বলছি সেটাই ঠিক আছে তাহলে সেখানে বিচ্ছিন্নতা তৈরি হবে মানে সেখানে বিশৃঙ্খলা অবস্থা তৈরি হবে আবার যদি স্বামী নিজের সিদ্ধান্তের উপর অটুট থাকে উনি অবিচল থাকে একেবারে অনট থাকে তাহলেও দেখা যাবে যে সেখানেও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে আস আসবেন ইনশাআল্লাহ তালা আমরা দেখাবো রসুল্লাহ সাল্লাহ কিভাবে সে সিদ্ধান্ত গুলো নিতেন সর্বাশি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো যেটি আহ এনাম ভাই শুরুতেই আমি এটা আলোচনা করার জন্য আজকে ভূমিকার মধ্যে এসেছি চিন্তা ছিল না কিন্তু আমার মাথার মধ্যে এসেছে না এটিও খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো এই জায়েজ যার না যায় যে এই মাসালাটি খুবই আমাদেরকে মানে মারাত্মক সমস্যার মুখোমুখি করে দিয়েছে যে কেউ ব্যক্তি আসে ভাইজ আছে কিনা কেন উদ্দেশ্য যদি কোনো আমি তিনি এ কাজই করবেন আমার বন্ধুগণ একটা উদাহরণ দেব সেটা হলো এই কোন ব্যক্তির যদি চাষা মারা যায় বুঝতে পারছি বৃদ্ধ চাষা যদি তার মারা যায় বৃদ্ধ চাষিকে বিয়ে করা যায় না যায় বুঝছে কিনা কিন্তু এই যুবক দুনিয়াতে আর কোনো যুবতী নারী পায় নাই যে চাষি মারা গিয়েছে জায়েজ চাষিকে বিয়ে করা গিয়ে চাষিকে বিয়ে করবে ইসলাম আসলে এটা শিখাই না জাহেজ না জায়েজের বিধানগুলো হচ্ছে সরিয়ে আপনাকে সহজ করার জন্য যাতে করে আপনি সরিয়ার যে বাউন্ডারি আছে সীমারেখা আছে বুঝতে পেরেছেন সরিয়ার এই সীমারেখার ক্ষেত্রে আপনি কোনো ধরনের एम संकटपन्न अवस्थार मुखोमुखी ना हन एम विपदर मुखोमुखी कारण जाइज ना जेजर सारे कहो इमान करी क्या सब्यस्त करनी सहबीरा जायेज इिज्ञेस करे क्या माननीमार व्यक्ति मुहमिन व्यक्ति मौलिक अमल विषय हम সর্বনিম্ন আমল হচ্ছে যেটা মুস্তাহাব কারণ মুস্তাহ হচ্ছে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন এবাদত ছাড়া জাহেজ কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আদায় করা যায় না আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় না এই শুধু জাহেজ হলেই সেটা করবো ব্যাপারটি এমন নয় বরং ইমানদার ব্যক্তিদেরকে জানতে হবে ইসলাম ইসলামী জীবনের জন্য বড় ধরনের একটি কালচার দিয়েছে ভূমিকা শেষ করবো উদাহরণটা আমার একটা উস্তাহ এই পৃথিবীর সবচেয়ে বড় ফাকির যিনি তিনি হচ্ছে শেখ মুহাম্মদ মোহাম্মদুল মুক্তার হাফিজ আল্লাহআলা সৌদি আরবের সর্বোচ্চ একজন এবং আমি সরাসরি একবার দেড় তার কাছে বড় করেছি অনেক বড় জ্ঞানীদের মধ্যে একজন তাকে দেখেছি তার মা আছেন মায়ের কথা আলোচনা হয়েছে আমার মা আছেন তার মা আছেন তিনি মায়ের হকগুলো আদায়ের ব্যাপারে মানে এই আশঙ্কা করতেছিলেন যে যদি মায়ের হক আদায় করতে গিয়ে মানে মায়ের হক আদায়ের ক্ষেত্রে যদি আমার কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায় তাহলে আমি আমার বিয়েটা যদি ডিলে করি পিসিএ দিই যতদিন পর্যন্ত মা ইন্তেকাল হয়নি ততদিন পর্যন্ত বিয়ে পর্যন্ত করেনি যে কোন কারণে যদি মায়ের হকটুকু আমার ঘাটতি হয়ে যায় যদি ত্রুটি হয়ে যায় তিনি এতটুকু পর্যন্ত নিজের জীবন সেক্রিফাইস পর্যন্ত করেছেন তিনি জীবিত আছেন এবং পৃথিবীর সবচেয়ে বড় ভক্তিদের মধ্যে একজন ইসলাম একটা কালচার দিয়েছে যে কালচার যে বন্ধনের উপর নির্ভর করে সত্যিকার মুসলমানরা মানে এই জীবনটা সুন্দরভাবে জীবন যাপন করবে আর যদি প্রত্যেকটা মানুষ বিচ্ছিন্ন হয়ে যায় এটাকে বলা হয়ে থাকে বন্য পশুর জীবন বন্য পশুরা বনেই থাকে বনে একটা সমাজ আছে কিন্তু বন্য সমাজ সেই সমাজের মধ্যে কোনো বন্ধন নেই আর সেই বন্ধনহীন সমাজ যদি আমাদের মধ্যে এসে যায় তাহলে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে মানে আমাদের মধ্যে আমরা মা বাপকে দেখলে সালাম দিচ্ছি শুধু এই কিছুই নয় খোঁজ খবরে নেওয়ার মতো আমাদের সুযোগ নেই আমরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেছি সম্মানিত এই পরে আলোচনা অনেক দীর্ঘ আমি চেষ্টা করবেন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করার জন্য যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে প্রথমে বাবা মার বিষয়টি আমি আলোচনা করবো আপনাদের সামনে সম্মানিত বাবা মা হচ্ছে এই পৃথিবীতে আমাদের আগমনের একমাত্র মাধ্যম যদি বাবা মা না হতেন তাহলে আমরা আসতাম না আমাদের অস্তিত্বের সাথে বাবা মার সম্পর্ক কিন্তু দুঃখজনক হচ্ছে এটা আমরা এত মানে তাড়াতাড়ি ভুলে যাই যে সন্তান একটু যখন তার বুদ্ধি হয় একটু যখন তার চলাফেরার মতো মানে শক্তি হয় অথবা কর্মক্ষম হয়ে ওঠে তখন সন্তান মনে করে যে মনে হয় যেন বাবা মার সাথে আমার কোনো সম্পর্কই নেই সে ইন্ডিভিজুয়াল হয়ে গিয়েছে তখন সে একক হয়ে গেছে সে মনে করে যে এই বাবা মার সাথে আমার কোনো সম্পর্কই মনে হয় যেন নেই কিন্তু এটি একেবারেই কোন এই বাবা মাকে কোনোদিন আপনি ইগনোর করার কোনো সুযোগ নেই এবং পৃথিবীবাসী তাদের কাগজপত্রও কোনোদিন আপনি কোথাও স্বীকার করতে পারবেন না আমার বাবা মা নেই এই পরিচয় দেওয়ার করার সুযোগ নেই তাহলে আপনি পৃথিবীতে সম্মানিত মানুষ হওয়ার চেয়ে ঘৃণীত মানুষে পরিণত হবে। যদি বাবা এই পরিচয়কে আপনি ইগনোর করেন বাবা মাকে যদি স্বীকার করেন তাহলে এই পৃথিবীর মধ্যে আপনি সম্মানিত মানুষ হওয়ার পরিবর্তে আপনি ঘৃণীত মানুষে পরিণত হয়ে যাবে যে আমার বাবা মানে তখন লোকা কি বলবে এই পরিচয়হীন মানুষ পৃথিবীতে এক সময় ছিল না বাবা মার পরিচয়হীন মানুষ এই পৃথিবীতে এক সময় ছিল না क्योंकि दुख जनक विषय हो आजकल वही असभ्य समाज विकृत समाज जे समाज व्यवस्था मानुष के मानसिकारा दिए मानुष के पशु परिणत से समाज व्यवस्था जो चालू हो तक ओई बन्य पशु समाज मध्य देखा गया से मानुष बाबा मा छा एक दल मानु बैरिए अच्छा एन पवा जाए जिज्ञेस ने बाबा मार परिचय दीते परिचय दीतेमुक मानी सेंटर के, के आना अमुक सेंटर लोक हम सेंटारे कील्लाहबुल कर कृतज्ञता मस्त के अवरत करबा मेर परिचय दादाते पे इब बड़ सम्मान विषय आल्लाहबुल आलमीम तुम माध्यमे बाबा मारक विषय के अधिकार विषय के এমন ভাবে নিশ্চিত করেছেন যে এমন কোন দিক নেই যেদিকে আমাদেরকে নির্দেশনা করা হয়নি আল্লাহ সুবাহ ইবাদতের নির্দেশ দিয়েছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে এই ইবাদতের বিষয়টি আল্লাহ রব্বুল আলমিন নিজেই রিজার্ভ রেখেছেন এবং আমাদেরকে ইবাদত কিভাবে করতে হয় কি পদ্ধতি করতে হয় সেটি জানিয়ে দিয়েছেন যেহেতু আল্লাহর ইবাদত কোনো বৃত্তির অনুসরণের মাধ্যমে করা সম্ভব নয় বা গবেষণালব্ধ বিষয় নয় এই জন্য এটি আল্লাহবুল্লা আলমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন এর নাম দিয়েছেন এই বাদত ঠিক অনুরূপভাবে বাবা মার একটা ভিন্ন নাম দেওয়া হয়েছে কোরআনের মধ্যে এই নাম হচ্ছে আল এহসান এটি হচ্ছে ইসলামের সর্বোচ্চ তেজ দীনের সর্বোচ্চ তেজ আপনারা যখন যাবেন সই বখারি ও মুসলিমের ওই হাদিস হাদিসবর अली हिस्सालाम मध्य देते पा दिन सर्वोच्च स्टेज हिसेबे को आलोचना करहसान के आलोचना और बाबा मार हक के अधिकार के बाबा मार्थे आचरण के मध्य एहसान हिसेबी नामकरण नाम हेसान एहसान हूं एक क्षेत्र एम भाव सम्पन्न करा जो सम्पन्न कर सौंदर्य मंडित है সেটা উত্তম হয় ভালো হয় এটা হচ্ছে হেসান হেসানের ব্যাপক অনেক কথা রয়েছে সেদিকে আমি যাব না শুধু আমি এটুকু বলবো যে আল্লাহ সুবাহানুয়েতালা বাবা মার প্রতি আমাদেরকে যেই হকগুলো দিয়েছেন সেই হকগুলোর ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ সুবাহানুয়ে তালা আমাদেরকে তাদের প্রতি হেসান করতে কোরআনে মোদী নির্দেশ দিয়েছে। কোরআনে করিম ইসুল্লাহ এসরার তেইশ এবং চব্বিশ নম্বর আয়ের মধ্যে স্পষ্ট করে বলেছেন سورة إسراء جدا أما در بانغلادشي قرآن مدده سورة بني إسرائيل بلاحويتك وَقَدْوَ رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا جي تُمار پرتبالوك اي شددان تو دي دي دي فاي صلاك ورد دي أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ جي تُمرا تار عبادت شرار کرو عبادت قربنا وَبِالْوَ পিতামাতার প্রতি এসান করবে অনুগ্রহ করবে একেবারে তাদের নাম উচ্চারণ করে দিচ্ছে তোমার পিতা মাতার প্রতি সদ ব্যবহার করবে কখনু হুমা হুমা যখন তোমার কাছে মধ্যে ওই প্রশ্নের উত্তর নিশ্চিতভাবে পাওয়া গিয়েছে যে আজকের সবচেয়ে বিজ হিসেবে দেখানো হচ্ছে আমি আমার মাকে নিয়ে থাকবো না আমার স্ত্রীকে নিয়ে থাকবো না মা বাপকে বাদ দিয়ে স্ত্রীকে নিয়ে আমরা সংসার করব। স্ত্রীকে নিয়ে সংসার করবেন অবশ্যই যেহেতু স্ত্রীর অধিকারের জন্যই আপনি স্ত্রীকে নিয়েছেন তার অধিকার নিশ্চিত করার জন্য এবং অধিকার মাথায় নিয়েই আপনি তাকে মূলত এনেছেন সুতরাং সেটা তো আদায় করবেনি কিন্তু আল্লাহ আবুল আহমিন বলে দিচ্ছেন ইম্নাইয়াবান বেটাল তোমার কাছে এই অ্যান্টাকা শব্দ এখানে খুব প্রয়োজন নেই এন্টাকা উঠিয়ে দিলেও কোন অর্থের মধ্যে কোনো পার্থক্য হবে না বুঝে আসছে কিনা কিন্তু এই জন্য যে যাতে করে আমি নিশ্চিত হতে পারি যে বাপমা থাকবে মূলত আপনার কাছে তাদেরকে দেখবেন কারণ তারা যখন অসহায় হয়ে যায় তারা যখন পার্থক্য পূরীত হয়ে যায় তখন তাদের এই অসহায়তে আপনি যদি তাদেরকে সহযোগিতা না করেন তাহলে কারাকেই সহযোগিতা করবে তাহলে তো আপনি তাদেরকে ওই ওই বন্য সমাজের মতো তাদের জন্য আপনি আবার হুমে ব্যবস্থা করতে হবে যেই হুমে তারা থাকবে তারা নিজেদের জীবন নিয়ে বিষণ্ন জীবন নিয়ে আফস্বস করতে থাকবে মৃত্যু পর্যন্ত তারা এই সন্তানদের উপর আফস্বোস করবে সেই জীবন আমরা আমাদের পিতা মাতার জন্য দেখতে চাই না এই জন্য আল্লাহাবুল আলম বলে দি আইন তোমার কাছে ইমরাই আব লোকান্না আইনদ্যাকাল খেয়ে বাবা আহাদু হুমা ও খেলা তাদের একজন অথবা তাদের দুইজন উভয় যদি তোমার কাছে যদি তাদের বার্থক্য এসে যায় তোমার কাছে যদি তাদের বার্ধক্য এসে যায় তখন কারণ বার্ধক্যের আগে তাদের যখন শক্তি থাকবে তখন কিন্তু তুমি তো দাপড় দেখাতে পারবে না তাদের উপর এটা আল্লাহ আবহাওয়া ভালো জানেন কিন্তু বার্ধক্য যখন এসে যাবে যখন দুর্বল হয়ে যাবে ফেলায় তাকুল্লাহা উফ ফেলা কল্লাহমা উফ তাদেরকে কখনো উফ বলবা এত তফসির অনেক দীর্ঘ যদি এই তফসিরের মধ্যে আমি যাই सम्मानित उपस्थिति वाय बन आज के आलोचना करते रखी माना पानी जी उपस्थापनारमे बुझाते सक्षम मानुष आदम सतान दे बाबर साथ पिता मतारे कखो को दुरव्यवहार करा जाए বলে একটা তাদেরকে কোন অবস্থায় তাদেরকে এমন আচরণ করবে না যেটি সংগত নয় তাদেরকে মানে ধমক দিবে না ককল্লাহ মা কৌলেন কেরিমা তাদেরকে যখন কথা বলবে তখন অত্যন্ত মর্যাদার সাথে সম্মানপূর্ণ বক্তব্য কথা বলবে মানে কোনো বক্তব্য যদি তোমার মনে করে যে এটি অসম্মানজনক তাহলে কিন্তু পিতামাতাকে বলা একেবারেই হারান নিষিদ্ধ আমাদেরকে এটা জেনে নিত এরপরে এটাও যথেষ্ট যারা বলছেন আল্লাহ রাবুল আরামিন আগে নিষেধ করলেন এটা করবে না এটা করবে না এটা করবে না এরপরে নির্দেশ দিচ্ছেন নির্দেশটা হচ্ছে এমন নির্দেশ এরপর আর নির্দেশ নেই কারণ আমার রব সুবাহ তালা শুধু তার একটি হককে বাকি রেখে সমস্ত হক পিতামাতার জন্য সাব্যস্ত করতেছেন একটা হক বাকি রেখেছেন সেটা হচ্ছে শুধু সেজদা এটা বাকি রেখেছেন তার জন্য আর বাকি রেখে বলছেন দয়া পর্ব সবার যতটুকু তোমাদের কাছে সক্ষমতা আছে সেই সব দানা তাদের জন্য তুমি একেবারে বিছিয়ে দিবে অবনত করে দেবে তাহলে এই অবনত করেই শেষ না বরং এরপরে শিক্ষা দিচ্ছেন এবং এটা বলবে রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা হ্যাঁ আমার প্রতিপালক এর হাম হুমা তাদের দুইজনকে রহম করো কামা রব্বাই যেভাবে ছোটবেলায় তারা আমাকে কি করেছে আমাকে লালন তরণ করেছে আমরা অনেকে মনে করে থাকি যে মনে হয় এই দোয়া আল্লাহ রব্বুল আল আমি মৃত্যুর পরে পিতামাতার জন্য এই দোয়া শিক্ষা দিয়েছেন না এটি মৃত্যুর আগেও तेजा के दो शिक्षा दे अवस्था जो दोआ करते दोआ शिक्षा देखें करीमी अल्लाह अब्बुल आलमीन के हकर को हक के कुरिम मध्य अल्लाह सुबहन तलाके संयुक्त सम्पृक्त उल्लेख करें शुदूम्रल्लाह रब्बुल आलमीन मानी এই শুধুমাত্র তুমি আমার সুক্রিয়া আদায় করো আমার কৃতজ্ঞতা আদায় করো আরেকটার সাথে সম্পৃক্ত করে আল্লাহ রাবুল উল্লেখ করেছেন এই জন্য ইমাম করতুবি রহমতুল আয়তের তফসির মধ্যে আল জামের আহাবিল করিমের মধ্যে তিনি তার তফসিরের পঞ্চম খণ্ডের। প্রথম আল্লাহুল আলীন এই আয়তের মধ্যে তার তৌহিদের কথা তার এই কথা কথার মধ্যে নির্দেশ দিয়েছেন তারপরে আলা এরপরে আল্লাহ রব্বুল আলমিন পিতামাতার সাথে সদ্ব্যবহার করা পিতামাতার কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের সাথে ভালো আচরণ করার বিষয়টি এর সাথে সম্পৃক্ত সংযুক্ত করে দিয়েছেন কেন এভাবে সংযুক্ত করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এই জন্য সংযুক্ত করে দিলেন যাতে করে আমরা বুঝতে পারি যে পিতামাতার হক আমাদের কাছে আল্লাহ রব্বুল আলমিনের পরে সবচেয়ে বড় হক এই জন্য বড় হয়ে থাকে হকুল আহবাজের মধ্যে বাঙ্গালের হকের মধ্যে আল্লাহর এই জমিনে সবচেয়ে বড় হক হচ্ছে পিতামাতার হক পিতামাতার হকের বিষয়টি এই জন্য আমাদের এখানে নিশ্চিত করা হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমার বন্ধুগণ দুই নম্বর যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটি হচ্ছে পিতামাতার প্রতি সান তাদের প্রতি সদ্ব্যবহার এবং তাদের হকের বিষয় আল্লাহ আব্বুল আলমিন কোরআনে কেরিমেল সুর আন মধ্যে যে দশটি ওসিয়ত আল্লাহ আব্বুল আলমিন পূর্ববর্তী উম্মাদদেরকে করেছিলেন এবং এই উম্মাদদেরকেও ডেকে আল্লাহ রাব্বুল আলমিন যে দশটি ওসিয়ত করেছেন এই দশটি গুরুত্বপূর্ণ ওসিয়তের মধ্যে তোমরা আসো তোমাদেরকে জানাবো তোমাদের কাছে আমি তিলওয়াজ করে শোনাবো মা হর রামা মা হর রামা রব্বু যা তোমাদের প্রতিপালক তোমাদের রক্ত তোমাদের হারাম করেছেন আল্লা তুশরিকু বিহী শাইআ তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না ওয়া বিল ওয়ালিদাই ইহসানা এবং তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে দেখেন আল্লাহর সাথে শিরকের বিষয়টি উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ করা হচ্ছে পিতামাতার ক্ষেত্রে এসে নির্দেশ जुगे जुगे विभिन्न जैसे अल्लाह नब्बुलत करसियतर मध्यत हित मात हक आल्लाखय सला पृथ्वी से आल्लाबुल सबसे बड़ हक तौहि पर सबसे बड़ हक होता है सलाद सलात पर सबसे उत्तम भलो कह श्रेष्ठ अमल हो পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা আবদুল্লাহ বর্ণিত সাতাশ নম্বর হাদিস সৈ মুসলিমের পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ আবদুল্লাহবসুদ রদী আলাহকে বর্ণিত রসুল ইসলাম থেকে প্রশ্ন করলাম কি পিতামাতার সাথে সব ব্যবহার করা সলাতের পরে এরপরে শ্রেষ্ঠ কোন আমল বান্দার কাছে নেই এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল আসুন তারপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করবো সেটি হল শুধু তাই নয় রক্ত গরম তো বুঝে আসছে কিনা জেহাদ না হলে ভালো লাগে না এই জন্য জেহাদের বিষয়টা আমি নিশ্চিত করতে চাই কারণ ফেসবুকের মধ্যে আমাকে জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে সাইফুল্লা ভাই আমার মানে বিভিন্ন মাধ্যমে আপনি জেহাদের ব্যাপারে আমি একটা বক্তব্য দিয়েছিলাম আপনাদের যারা আছে হয়তো যারা ফেসবুক অথবা নেটের মাধ্যমে জানেন এটাকে বিকৃত করা হয়েছে বক্তব্যের আগে পিছিয়ে কিছু কাক করে তারপরে আমি জেহাদকে রহিত করে দিচ্ছি স্পষ্ট আমি কে দিনের কোন বিধান রহিত করতে পারি নজ্লাহ কেন পর্যন্ত জেহাদ চলতেই থাকবে জাহাজ অভ্যহত থাকবে জেহাদ থাকবি সুতরাং জেহাদকে রোহিত করার মতো অধিকার আমার নেই আমি কি मामधानी इम सुन्न नफल विषय रोहित करके आज स्पष्ट जान चाहिए आलोचन जा कथा जरा बिदे विभिन्न मैं सोशल मीडिया मध्य प्रचार करते हैं गलत करते अपारा ठीक करा जेहद क्योंकि जेहर ये मैं अवस्था अपन जेहद जेहद जेहद चाय इत्यादि जो আমার নবী সাল্লাহসাল্লাম বলতেছেন যে হাজিরত আমল হচ্ছে পিতামাতার সাথে সদ করা আমি শুধু এই জন্য এই পয়েন্টটা এখানে এনেছি রসুল্লাহ সাল্লা হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে হাদিসটি মুসলিম হাদিস আবদুল্লাহ মসুদাল থেকে উল্লেখ করলাম সেখানে আবদুল্লাহ মসুদ আদি আলম বলতেছেন তারপর আমি রসুল উল্লাহমকে জিজ্ঞেস করলাম তারপর বললাম পলতা একজন এরপরে কোন আমলটি আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং এটি অপরিহার্য বিষয় শুধু তাই নয় বরং আবদুল্লা আব্দুল্লাহ আসামি আল্লাহ বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লা আলাহ হিমা দুইজনই তাদের সহিতে বর্ণনা করেছেন ইমাম বুখারী বর্ণনা করেছেন সহিখারীর মধ্যে তিন হাজার চার নম্বর ইমাম মুসলিম রহমতুল্লাহ সহি মুসলিম বর্ণনা করেছেন দুই হাজার পাঁচশো উনপঞ্চাশ নম্বর ইহাদিসের মধ্যে আব্দুল বর্ণনা করেন তিনি বলেন জিহাদ এক ব্যক্তি রসুল সাল্লা ইসলামের কাছে ফিল জিহাদ জিহাদে যাওয়ার জন্য রসুল ইসলামের কাছে অনুমতি চাইল আমিহাদে যেতে চাইল সালাম তার অবস্থা বুঝতে পেরেছে মানে আমাদের মতো এরকমই হবে মনে হয় বুঝে আসছে কিনা যে জিহাদ জিহাদ জেহাদ চাই ইত্যাদি হবে মনে বলেছে না কারণ রসুল সাল্লাহ আলী সাল্লাম চিকিৎসক বুঝে আসছে তিনি জানেন কাকে কোন চিকিৎসা দিতে হবে যিনি চিকিৎসা করেন তিনি জানেন ডাক্তারকে আপনি যখন বলবেন আপনার অবস্থা তখন ডাক্তার বুঝতে পারবেন যে ডাক্তারের কাছে আমি জিহাদে যেতে চাই তাকে জিজ্ঞেস করলেন তোমার পিতা মা জীবিত আছে বলে যে হ্যাঁ জীবিত এই জনের কাছে যাও ওই দুজনের কাছে জিহাদ করো ওই দুজনের খেদমত করো এটাই তোমার জিহাদ এটাই কি তোমার জিহাদ একেবারে স্পষ্ট করে দিলেন আমার নবী সাল্লাম যে এই দুইজনের কাছে যাওয়া যাও সেটাই হচ্ছে তোমার জিহাদ অন্যথায় তোমার জিহাদ নেই আবদুল্লাহ আপনি আমরুর রাসি আল্লাহ তুমি আরেকটি হাদিসের মধ্যে এই হাদিসটি মামা আহমেদ হাম্বর রহমতুল্লাহ তার মুস্তাদি বর্ণনা করেছেন মুস্তাদের দ্বিতীয় খন্ডের নম্বর পৃষ্ঠা মুসনাদের দ্বিতীয় খন্ডের একশো ষাট নব্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ করেন তিনি আপনার কাছে আসছি হিজরতের উপর আপনার কাছে বায়াস দিতে চাই যে আমি হিজরত করব। উল্লা সাল্লামের কাছে আসছে হিজরত করবে এই বায়াত নেয়ার জন্য আমি আপনার কাছে আমি হিজরত করবো একটা খারাপ দৃশ্য দেখে আসলাম অপছন্দ একটা দৃশ্য দেখে আসলাম দেখলাম যে আমি যখন হিজরতের কথা বলে বাসায় আসলাম তখন আবার মা বাপ কাঁদতেছিল এই অবস্থা দেখে আসলাম কাল এর ই রাসুল্লাহ সাল্লাহর ইসলাম বাইয়াত করলেন না এই লোকের বায়াত রাসুল সাল্লাহ নিলেন না বলছে বাবা মার কাছে ফিরে যাও হুমা তারপর তাদেরকে হাসাও কামা আবাহুমা যেমনি ভাবে তাদেরকে কালিয়ে এসেছো কথা বলে তেমনিভাবে তাদেরকে হাসাই আসো তারপর তারপরে বাইয়াতের সিদ্ধান্ত নাও বন্ধুগণ খুব বুঝুন আমি বিষয় সম্পর্কে শুধু হাদিসগুলো বলে যাবো সময় কম আমি বুঝতে পেরেছি যে আমার সময় অনেক কম শুধু হাদিসগুলো বলে যাব এবার আপনারা বুঝে নেবেন ইনশাআ আল্লাহ তালা এই কারণে শুধুমাত্র একটি ক্ষেত্রে আমার নবী সাল্লাম বাবা মার হককে প্রাধান্য দিয়েছেন সেটা হল যখন মুসলিম উম্মা শত্রু কর্তৃক সরাসরি যুদ্ধে আক্রান্ত হয়ে যাবে সেক্ষেত্রে বাবা মার অনুমতির দরকার নেই যেহেতু মুসলিম উম্মার অস্তিত্বের বিষয় সেখানে এসে যাবে তখন অনুমতির দরকার নেই তখন আপনাকে জেহাদের জন্য পেরিয়ে তখন আপনার কাছে যে অস্ত্র আছে যা আছে তা নিয়ে আপনি বেড়ে যাবেন ইসলামের বিধান আর বাকি এই ছাড়া আর কোনো ক্ষেত্রেই বাবা মার অধিকারকে খর্ব করে বাবা মার অধিকারকে নষ্ট করে আপনি একেবারেই পুণ্যের কাজ হিসেবে যে হাতকে গ্রহণ করবেন এই বিধান পর্যন্ত দেয়া হয়নি এই বিধান আমাদেরকে রসুল উল্লাহ আসলাম শিক্ষা দেন এরপরে ৬ নম্বর পয়েন্ট যেটি সেটি হল তারপরে রসুল্লাহ সাল্লামী ইসলাম শুধু এটা বলছেন তা নয় বরং আল্লাহ সন্তুষ্টি এবং অসন্তুষ্টি এই দুটাকে সম্পৃক্ত করেছেন বাবা মার সন্তুষ্টি এবং অসন্তুষ্টির উপর যাদের বাবা মা অসন্তুষ্ট তার উপর যার মা তার উপরে অসন্তুষ্ট যার পিতা তার উপরে অসন্তুষ্ট তিনি আমাদের কাছে তিনি যতই নিজেকে ফরহগার হিসেবে দেখান না কেন সেই বোন যতই তিনি বোর কাপড়ে মানে ঘুমটা টুমটা দিয়ে যতই তিনি আল্লাহ করুক না কেন আল্লাহ করেন এই হাদিসটি সুনান্তির মিজির মধ্যে এসেছে শেখ তার মধ্যে হাদিসটাকে বলেছেন হাদিস হচ্ছে যে পিতার সন্তুষ্টির মধ্যে মূলত আল্লাহ রব্লের সন্তুষ্টি নিহিত আছে অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নিহিত আছে সুতরাং পিতাকে অসন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা যারা করছেন পিতাকে ফেলে দিয়ে একদল মনে করতেছেন যে আরে পিতা বৃদ্ধ হয়ে গেছে বিদ্ধ হলেই মানে এটা দুর্বল হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের কথা বলেন কোন সময় ভালো কথা বলেন কোনো সময় খারাপ কথা বলেন মানে মনে করছে ঘরের মধ্যে ফিসফিস ফিসফিস করে লোকটাকে সরানো যায় না কিছু করা যায় না আমার ভাই এই ফিস সামনে আসবে এই ফিস ফিস শুরু করবেন হয়তো সামনে রাসুল দিক নির্দেশনাগুলো আসবে দীর্ঘ আলোচনা তো ইনশাল্লাহ হয়তো সে বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পারবো কিন্তু খেয়াল রাখবেন আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এদেরকে অবজ্ঞা করলে আমার আল্লাহ রাবুল আলমিনের কাছে আপনি নিজেই মানে অবহেলিত হয়ে যাবেন আল্লাহ রাবুল আলাম সন্তুষ্টি আপনি অর্জন করতে পারবেন না শুধু তাই সাত নম্বর পয়েন্ট হচ্ছে পিতামাতার সদ এবং হক আদায় করার মধ্যে মূলত আপনার দোয়া কবুল এবং আপনার বালা, মুসিবত বিপদ আপদ সংকট এগুলো পরিত্রাণের পথ রয়েছে এগুলো পরিত্রাণের পথ রয়েছে যে হাদিসটি আব্দুল্লাহ বিমর যে হাদিসটি আমার ভাই ইঞ্জিনিয়ার এনহাম সাহেব বলেছেন এটি সহিব খারি হাদিস রসুল উল্লাহ সুল্লাহ ইসলাম থেকে আব্দুল্লাহ করেন তিনি বলেন তিনজন ব্যক্তি একদিন হাঁটতে ছিলেন তারা বৃষ্টি আক্রান্ত হলো। জড় তুফানের আক্রান্ত হলো। এরপরে তারা একটা পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করল পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করার পর তারা তিনজনই সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের পুণ্যের কাজ ভার কাজ যেটি সেটা তুলে আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে ফিরিয়াদ করি আল্লাহ রাবুল্লা আলমিন যদি আমাদেরকে এখান থেকে বের হওয়ার সুযোগ করে দেন ফা আল্লাহাদুম আমি নষ্ট আপনাদেরকে এই জন্য বলবো যেহেতু ওই নষ্টের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ফাঁকা আলাহাদুম তাদের একজন বললো আল্লাহ কাবির আমার দুজন পিতা ছিল আর দায়িত্ব আমার উপর ছিল ইজা আর তো আলাইহিম আর যখন আমি বিকেলবেলায় তাদের কাছে আসতাম হালাপত্ত দুধ দোহন করে তো বেউরে সব সময় আমি এসেই আমার পিতা দুধ পান করাতাম প্রথমে তাদেরকেই দুধ পান পান করাতাম আমার স্ত্রী আমার সন্তান সন্ততি এদের আগে প্রথম আমি আমার পিতা মাতাকে স্পষ্ট বলে দিচ্ছেন আল্লাহ আলমীর কাছে দোয়ার মধ্যে বলতেছেন যে আমার স্ত্রীর আগে আমার সন্তানদের আগে আমরা জানি সন্তানদের হক একেবারে অপরিহার্য ওয়াজিব পিতামাতার হক কখনো ওয়াজিব নাও হতে পারে কিন্তু সন্তানদের হক ওয়াজিব তারপর স্ত্রীর হক আজি তারপরে বলছেন আমার স্ত্রী এবং সন্তানদের আগে আমি অনেক দূরে পেলাম আমার পিতামাতা দুইজনেই ঘুমিয়ে গেছে এসে যে তারা ঘুমিয়ে গেছে কারণ তখন তো আর এই লাইটিং এর ব্যবস্থা ছিল না আমরা মরুভূমিতে যখন গিয়েছি মাগরিবের নামাজের পরপরই এশার নামাজ পড়েই দেখি যে সবাই ঘুমে যাচ্ছে অন্যরকম জগৎ মরবীর মধ্যে এখনো এখন বর্তমান এই সভ্য সমাজের মধ্যেও কারণ যেহেতু লাইট নেই সেখানে লাইটের কোনো ব্যবস্থাও নেই কারণ আপনি কি করবেন এরপর অন্ধকার হয়ে গেলে তো আর চলার কোনো সুযোগ নেই এই মানে এসে দেখলাম যে তারা দুইজন ঘুমিয়ে গেছে আমি কি করলাম ওই দুধ নিয়ে আমি আসলাম যখন দেখলাম তারা ঘুমিয়ে গেছে পাকুন্ত দুজনের মাথার সামনে দাঁড়িয়ে গেলাম আমি অপছন্দ করতেছিলাম যে আমার এই বাবা মা এবং বাপকে তাদের এই সুন্দর ঘুম থেকে আমি তাদেরকে জাগাবো এটা আমি অপছন্দ করতেছিলাম যে ঘুম থেকে তাদেরকে আমি জাগাবো জাগালাম না ওরা কাবলা হুমা আর সন্তানদেরকে এই দুইজনের আগে দুধ পান করাবো এটাও আমি পছন্দ করতেছিলাম আমি সিদ্ধান্ত উপনীত হতে পারতেছিলাম না যে আমি কি করব। আমি আমার বাপ মায়ের দাগাবো ঘুম থেকে জাগিয়ে তাদেরকে দুধ পান করাবো নাকি আমার এই সন্তানদেরকে আমি তাদের আগে দুধ পান করাবো এই আমি এই সিদ্ধান্তের মধ্যে চাই আর আমার দুই এই সন্তানগুলো গুলো আমার পায়ের আশেপাশে তারা শুধু মানে খাবারের জন্য মানে কান্নাকাটি করতেছে আওয়াজ করতেছে গুনগুন করতেছে খাবার দেওয়ার জন্য তাদেরকে মানে আমি খাবার দিব তারা কান্নাকাটি করতেছে যেহেতু তাদের হক তাদের খাবারের জন্য আমার পিতামাতাকে আর জাগালাম না তারাই জাগলো তারপর তাদেরকে দুধ পান করালাম যদি তুমি জানো যে তোমার সন্তুষ্টির জন্য আমি কাজ করে থাকি পিতামাতার হক এটি দোয়া কবুলের জন্য অপরিহার্য একটি বিষয় বিপদ আপদ আজকে আমরা যখন হয় দুঃখজনক বিষয় হচ্ছে শিরকি সমাজে থাকার কারণে আমরা দৌড় দিয়ে খানকায় চলে যাই দরবারে চলে যাই মাজারে চলে যাই তারপরে হুজুরের কাছে নিয়ে চলে যেখানে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যাওয়ার বিষয় সেটা হয়তো আপনার ধরেই রয়ে গেছে আপনার পিতা কাছে আপনি করতে পারেন পিতামাতার সাথে সদব্যবহার করতে পারেন দোয়া কবলের জন্য এটি অপরিহার্য বিষয় এ বিষয়ে আর আলোচনা করবো না আট নম্বর যে পয়েন্টটি সেটা সেখানে যাব শুধু এটাই না বরং পিতামাতার হক তাদের প্রতি সদ আচরণ যদি কোনো ব্যক্তি করে আসল উল্লাহ সাল্লাহ ইসলাম তার জন্য অতিরিক্ত দুইটি বিষয় আলোচনা করেছেন এক নম্বর হচ্ছে আল্লাহ রবুল্লা আলমী মেহরবানি করে তার হায়াত বৃদ্ধি করে দেন তার কি করেন তার হায়াত বৃদ্ধি করে দেন শুধু তাই না বরং তার রিজিকের মধ্যে সমৃদ্ধি দিয়ে থাকেন রিজিক সমৃদ্ধ হয় আসল উল্লাহ সাল্লাহ ইসলাম থেকে মালিক রেজি আলম বর্ণনা করেন এই হাদিসটি মাহমুদ মহাম্মুর রহমতুল্লাহ তার মুস্ত্ব প্রতি বর্ণনা করেছেন তৃতীয় খন্ডের দুইশো পৃষ্ঠা দুশো ছে এবং তার জীবিকার মধ্যে সমৃদ্ধি আসুক তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে পিতামাতার সাথে সদ ব্যবহার করলে আপনার নিজিকও পাবে আপনার হায়াতও পাবে এখানে রিজিক বৃদ্ধি এবং হায়াত বৃত্তির বিষয়টি দীর্ঘ একটু আলোচনার ব্যাখ্যা দাবি আছে আমরা সেই ব্যাখ্যা করতে পারবো না সেটি আপনার হয়তো পরবর্তী ইনশাআল্লাহ জেনে নেবেন যদি কারো থাকে আর আমার মনে হয় আপনাদের জানাও আছে নয় নম্বর যে পয়েন্টটি আলোচনা সেটা পিতামাতার সাথে যারা সদ করবে পিতামাতার অধিকার হককে যারা সংরক্ষণ করবে তারা জান্নাতের सबसे श्रेष्ठ जो दर्जा की आई दर्जा दिए प्रवेश कर जाना मध्यगुलो दर्जा अब तो जाना के भाग कर जाना जाना के आठ प्रकार कर जाना ककारात कटी हाँ जाना के जाना के अब आठटा जानात कर এমনকি মানে বাংলাদেশের বইয়ের মধ্যে একটা বই দেখলাম ষষ্ঠ শ্রেণীর আকিদা এবং ফেক্ষা বই বইয়ের মধ্যে দেখেছি যে জাহান্নামের নাম জান্নাতের জায়গায় লিখে রাখছে জাহান নামকে জাদ বাড়িয়ে দিয়েছে জাহান নামকে জাদ বাড়িয়েছে মূর্খতা কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে আমার এই শিশু সন্তান শিক্ষা দেওয়া হচ্ছে ইসলাম সম্পর্কে তাদের সত্যিকার জ্ঞান করতে হবে এই বই পড়ে তারা আসলে কি শিখবে যারা বই রেখেছেন তাদেরকে অনুরোধ করব। লেখক বই লিখলেই লেখক না। বরং কেমন পর্যন্ত এর অভিশাপ এবং এর যত গুণা আছে সবগুলো আপনি বহন করবেন যারা যাদেরকে আজকে ভুল শিক্ষা দিচ্ছেন লেখক হয়ে গেছে কিসের ভিত্তিতে লেখক হচ্ছে কি জানাশোনার উপর আমি কিচ্ছুই জানি না দুঃখজনক বিষয় হচ্ছে জান্নাত একটাই কমপ্লেক্স ইউরিক কমপ্লেক্স এই জান্নাতের মধ্যে অনেকগুলো স্টেজ আছে অনেকগুলো স্তর আছে অনেকগুলো দরজা আছে সেগুলো আমাদেরকে জানিয়েছেন মাজা তিন হাজার ছয়শো তেষট্টি নম্বর হাদিস রসুল উল্লাহ আলমের সাদ করেন আবুদ্দার বর্ণিত কারা সমেত রসুল্লাহ সালম ইয়াকুল রসুল্লাহমকে বলতে শুনেছি এই যে বুড়া পিতা দেখতেছ বুড়া বাপ এটা হচ্ছে আমার নবীল করে বলেছি জান্নের সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ দরজা যেটি সেটা হচ্ছে এই যে ঘরের মধ্যে দেখতেছ বুড়া বাপ এছাড়া আর কোনো শব্দ নেই একেবারেই হাদিসের শব্দ হুবু এই অর্থাৎ যদি মন চায় তাহলে এই বাদ নষ্ট করে দাও ধ্বংস করে দাও এই দরজা ধ্বংস করে দাও আও ফালধু অথবা সংরক্ষণ করো যদি সংরক্ষণ করতে পারো ভালো যেতে পারবা অন্যথায় ঢুকার পথ পাবে না অন্যতায় এখানে প্রবেশ করার পথ পাবে না আমার বন্ধুগণ বুঝত এরপরে এই বিষয়ে ওলামাইকারের বক্তব্য রয়েছে দিতে পারলাম না দশ নম্বর পয়েন্ট দশ নম্বর পয়েন্ট একটু বেশি আলোচনা করবো খুব প্রয়োজন কারণ কোথায় গিয়ে আমাদের মিস্টেক হচ্ছে এই মিস্টেক গুলোর এ দশ নম্বর পয়েন্ট খুবই প্রয়োজন সেটি কি সেটি হল বেডুল আজকে আমরা চাই আমাদের সন্তান ভালো হোক আমরা চাই আমাদের সন্তান আমার সাথে ভালো ব্যবহার করুক আমরা চাই আমাদের সন্তানগুলো সুসন্তান হোক নেক্সট সন্তান হোক কিভাবে হবে এটা শিখিয়ে দিয়েছেন ইসলাম হাদিসের মধ্যে বলে দিয়েছে একটা কথা আমি নিজে তৈরি করে বলতেছি না প্রত্যেকটি সরাসরি হাদিস থেকে বলতেছি যে সন্তান সন্তদের যদি সদ্ব্যবহার চান ভালো আচরণ চান ভালো সন্তান চান তাহলে পিতামাতার মাতার করতে হবে পিতামাতার সদ ব্যবহার করছে আপনি আসলে সন্তানদের কাছে কোন ধরনের আচরণ পাবেন সেটি বুঝতে পেরেছেন কিনা সাল্লা ইসলাম থেকে আবু ঘুরার বর্ণনা করেন এই হাদিসটি মুস্তাদ এর মধ্যে বর্ণনা করেছেন হাকিম রহমতুল্লা আলাই হাদিস নম্বর সাত এবং সাত হাজার তিনশো ছত্রিশ মুস্তেদাকের মধ্যে হাকে বর্ণা করেছেন হাজিসটাকে আসামসুদ্দিন জাহাবির রহমতুল্লাহ সোহি বলেছেন আবু হাজির বন্ডিত তিনি বলেন রসুল তোমরা মানুষের বেগানা নারী থেকে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করো নিজেদেরকে পবিত্র রাখো তাহলে তোমাদের নারীরাও সত্যিকার তোমাদের জন্য পবিত্র হবে বুঝতে পেরেছেন মানে তুমি যদি সত্যিকার পবিত্রতা অর্জন করতে পারো এই চারিত্রিক পবিত্রতা তোমার থাকে তাহলে দেখতে পাবে যে তোমাদের নারীরা তোমাদের জন্য চারিত্রিকভাবে পবিত্র হচ্ছে এরপরে তোমাদের পিতামাতার সাথে তোমাদের বাধ্যের সাথে তোমরা সদাচরণ করো ত্যাবিরু উকুম্যা উকুম তোমাদের সন্তানরা তোমাদের সাথে সদাচরণ করবে এটা নির্ভর করছে এর উপর যদি সত্যিকার ভাবে কোনো ব্যক্তি তার সন্তানের এই আচরণ শিক্ষা আনতে পারে তাহলে তার কাছ থেকে এই আশা করার সুযোগ আর নেই কারণ আমরা কোন ছোটবেলায় আমি যখন একটা মাহফিল যেতাম ওয়াজ মাহফিলে যেতাম খুব বুঝতে পারে এটা আগ্রহ মানুষের থাকতে পারে ছোটবেলায় ওই এখন বাংলাদেশে যে শীতকালে যে মাহফিল গুলো হয় যত দূরেই হোকরা কেন মাহফিলে চলে যেতাম বরং হেঁটে হেঁটে কষ্ট করে চলে যেতাম বুঝতেছেন তো মাহফিল গুলোতে যা আলোচনা হয় এগুলো অধিকাংশ গল্প মানে কিচ্ছা কাহিনী হাদিস করা হাদিস আলোচনা হয় না এখন কিছুটা পরিবর্তন হয়েছে তারপরেও কিন্তু এই মাহফিল গুলোই মূলত আমাদের ভেলুজকে মানে কিছুটা সংরক্ষণ করার জন্য সহযোগিতা করে গিয়েছে আজকের এই দিন পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা এগুলো যদি না থাকতো তাহলে আমরা আরো আগেই উঠে যেতাম কারণ পৃথিবীর কোনো কোনো দেশে আমি গিয়ে দেখেছি যে ভেলুজ কি জিনিস মুসলিম উম্মা সেটা জানেই না ইসলামী সাকাফা কি জিনিস ইসলামী কালচার জিনিস তাদের কাছে এগুলো কিছুই নেই এর কারণ হচ্ছে সংরক্ষণ করতে পারেনি যেভাবে সংরক্ষণ করা দরকার ছিল সেভাবে তারা সংরক্ষণ করতে পারেনি একবার ছোটবেলায় খুব ছোটবেলায় একটা মাহফিলের মধ্যে শুনলাম যে এক সন্তান তার ছেলেকে মানে তার পিতাকে মার জন্য দাও নিয়ে দা বুঝুন তো মানে রাম দা দা দা নিয়ে তাকে ধোয়াচ্ছে ধোয়াতে ধোঁয়াতে দোঁয়াতে একেবারে শেষ পর্যন্ত মানে একবারে পুকুর পার পর্যন্ত নিয়ে গেছে তখন পিতা সেখানে গিয়ে থেমে গেছে বলে থামো আর আসতে পারবা না এতটুক পর্যন্ত আমি আমার বাক্য দৌড়াইছিলাম সুতরাং এতটুকু পর্যন্ত দৌড়ানোর হক তোমার আছে দৌড়াই ফেলেছ বুঝতে পেরেছি যদিও ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের বক্তব্য কিন্তু আসলেই সত্য কথা আমরা সন্তানদের কাছে কি চাই আমরা আমাদের পিতামাতার সাথে কি আচরণ করেছি সেই বিষয়টিকে আমরা আমাদের কাছে জানা আছে কিনা সেই বিষয়টি আমরা রিসিভ করতে পেরেছি কিনা বরদাস্ত করতে পারছেন না আপনি কি ওই সেদিন যখন আপনাকে বের করে দেওয়া হবে তখন কিছু বলার রাইট রাখেন কিনা রাখবেন যেদিন আপনাকে বের করে দিবা আপনি সেভাবে মানে ওই ওই মতো আপনিও সেভাবে থাকবেন আমার বন্ধুগণ सूतरा पित मा हक विषय गुरु निश्चित हन शुदुम्र हक गुरुत आलोचना करते हक विषय सामने आलोचना गए बुझते पे एरपर एगारो नम्बर पॉइंट एगारो नम्बर पॉइंट एगार एग कारण एबार देखें पित मातारे आपनारो संपर्क नहीं आदर्शिक सम्पर्क काट हो गैतिक सम्पर्क काट हो गलिमे पितामा अवश्य शिल्कर मध्य रहा गारे अल्लाहबुल आलमीन आल्ला हक के नष्ट करु आल्ला हब्बुल आलमीन पित मा हक के नष्ट करते आल्लाो अनुमति दी हक जी नष्ट कर दाओ कल्लाबुल आलमीन एके बारे निर्देश दिए निर्देश दिए दी पित मातार हक नष्ट करते हमार हक नष्ट करा जेनेक रही ग বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ সুবানা পুরানি করিমের মধ্যে একাধিক আয়তের মধ্যে একটি দুটি আয়তের মধ্যে পুরানি করিমের একাধিক আয়তের মধ্যে আল্লাহ বিষয়টি স্পষ্ট করেছেন সুরা লোকমান চুদ্ধ এবং মধ্যে সুরা লোকমান চুদ্ধ এবং পুনরমার মধ্যে স্পষ্ট করে বলছেন অবশ্যই আমি উপদেশ দিয়েছি ওসিয় দিয়েছি মানুষদেরকে তাদের পিতামাতার ব্যাপারে পিতামাতার কথা বলার পর দুজনের কথা একসাথে বলছেন দেখেনচরণ করার জন্য সদ ব্যবহার করার জন্য তাদেরকে আমি উপদেশ দিয়েছি তাদেরকে নির্দেশ দিয়েছি এরপরে বলছেন পিতামাতার কথা বলেই সোজা চলে গিয়েছেন মাঝখানে আর কোনো লাইন কোনো শব্দ নেই হ্যা মালা ওয়াহন মায়ের কথা নিয়ে আসছে মা মার যে বিষয়টি এটি যেহেতু আমরা জানি এই এখানে মায়ের কথা সরাসরি নিয়ে এসে বলছেন হ্যামালে কষ্টের পর কষ্ট করে মা বহন করেছে কষ্টের পর কষ্ট করে মা তাকে বহন করেছে দুই বছর পর্যন্ত তাকে দুধান করেছে তাই আমি আমার সুক্রিয় আদায় করবে ওয়ালি ওয়ালি দেইকে তোমার পিতা মাতা সুক্রিয় আদায় করবে ইলে মাসির আমার কাছে ফিরে আসতে হবে হয়তো শির্কের কারণে তারাও চেষ্টা করতে পারে তোমাকে আমার সাথে শির্ক করার জন্য যে বিষয়ে তাদের জ্ঞান নেই তোমারও জ্ঞান নেই তাহলে তাহলে তোমরা তাদের আনুগত্য করবে না বরং তাদের সাথে ন্যায়সঙ্গত আচরণ করবে উত্তম আচরণ করবে অন্য আয়তের মধ্যে সুরানের আট নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতে একই কোথায় যদি আমার সাথে শির করার জন্য তোমার উপর চাপ সৃষ্টি করে তারা তাহলে তাদের আনুগত্য করবে না কিন্তু তাদের সাথে আচরণ করবে ভালো তাদের সাথে আচরণের নির্দেশ দেওয়া করছে ভালো আচরণ করবে আসুন আবু হুরিআ বর্ণিত হাদিস মহজাবুল্লাহ বর্ণনা করেন ১০ নম্বর খণ্ডের আশি নম্বর পৃষ্ঠায় এবং এই হাদিসটি হাইসামি রহমতুল্লা উল্লেখ করেছেন হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো একষট্টি পাঁচ হাজার সাতশো একষট্টি আবু হুরায় আদি আহ থেকে বর্ণিত কাল তিনি বলেন মারসুল আ। সরুল রসুল্লাহ একদিন আবদুল্লাহ সরুরের পাশ দিয়ে যাচ্ছিলেন কে এলোক কে বলতে পারবেন কে এলোক আবদুল্লাহ সরুর হ্যাঁ শুনি জোরে বলেন আল্লাহ একমাত্র বাকিরা সবাই চলে গিয়েছে ইহুদিরা বের হয়ে গিয়েছে ইসলামের পাশ দিয়ে একটা টিলা অথবা ঝুপ আজামা এর দুটো অর্থ হতে পারে আরবি ভাষায় একটা টিলা অথবা ঝুপের ছায়ার মধ্যে সে বসে আছে রসুল উল্লাহাম অতিক্রম করতেছিলেন যাচ্ছিলেন পাল বসে বসে সেখানে কি বলতেছে বরবাদ করে দিল আমাদের সময়টা নষ্ট করে দিল সরাসরি বললে তো বিপদে পড়ে যাবে এভনু আবিকা বললেন আমি কাবাসার কথা বলছি তোমাকে তো আমি বলি নাই বুঝলেন কিনা কথা কি বুঝে আসছে যাচ্ছিলেন আর এই মুনাফিক সর্দার আরেকজনকে বলতেছে যে কাদা আলাই না যে সাগল সাগল আলার পোলা আমাদের সব বরবাদ করে দিল আমাদের সব নষ্ট করে দিল উল্লাহ সাল্লাহ সালামের সাথে ছিলেন তারই ছেলে আপন ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ এমনি আবদুল্লাহ নুবাইবেন সলুর তার নাম হচ্ছে আব্দুল্লাহ তার ছেলে যদি আপনি আমাকে একটু অনুমতি দেন আমি তার মাথাটা আপনার কাছে উপস্থিত করি তার কথা বলছেন আপনি যদি একটু অনুমতি দেন আমাকে তার মাথাটা আপনার কাছে আমি নিয়ে আসি বললেন শুধু না করে আমার নবীম শেষ করলেন না বললেন তুমি তোমার পিতার সাথে বালো ব্যবহার করো বির্রাহ বরং তার সাথে উত্তম সাহাচর্য দাও তার সাথে উত্তম সাহাচর্য দাও বুঝতে পেরেছে নবী সাল্লাহ্লাম তাকে গালি দিচ্ছে মানুষদেরকে হিদায়তের আলো দিচ্ছেন তিনি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে উহির মাধ্যমে তার হকের ব্যাপারেও পিতামা তার হককে তিনি ক্ষুদ্র করেন নাই বুঝতে পেরেছেন কিনা পিতামাতার হককে তিনি ক্ষুদ্র করে দেখেন নাই এরপরের পয়েন্ট বারো নম্বর পয়েন্ট এই কারণেই মূলত আল্লাহ আলামিন আলমীন পিতামাতার সাথে অসদাচরণ আচরণ ব্যবহার পিতামাতার অবাধ্য হওয়া পিতামাতার নির্দেশ অমান্য করা এগুলো থেকে আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেছেন কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছেন এহাদিসটি মোস্তদ আহমদের মধ্যে এসেছে ইমাম মাহমুদ মাহমুদুল রহমতুল্লাহ বর্ণনা করেছেন পঞ্চম খণ্ডে দুশো রসুল্লাহ সাল্লাম আমাকে দশটি ওসিয়ত করেছেন দশটা কথা রাসুল্লাহ সাল্লাহাম ওসিয়ত হিসেবে আমাকে উল্লেখ করেছেন আল তিনি বলেন রাসুল্লাহ বলেছেন আল্লাহ তালার সাথে কোন কিছুকে শরিক করবে না আল্লাহের ব্যাপারে কখনো ছাড় নেই আর শিখ যদি কোনো ব্যক্তি মুক্ত হতে না পারে তার এই সমস্ত ইবাদত আল্লাহ হবুল আলমের কাছে কোন মূল্যই নেই এই জন্য এটি খেয়াল রাখতে হবে প্রথম বিষয় এই ক্ষেত্রে কি বলেছেন বলতেছেন ওয়ালাটা কন্যা তোমার পিতা তোমার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করবে না পিতা মাতার ওখ করবে না অবাধ্য হবেনা ও ইন নির্দেশ যাওয়ার জন্য নির্দেশ দেয় তোমার সম্পদ থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য তারপরেও কিন্তু পিতামাতার সাথে কোনো অবস্থায় অবাধ্য হতে পারবে না তাদের নির্দেশ লঙ্ঘন করতে পারবে না আমি বলেছি এ হাদিসটি সম্পর্কে হাফিজ হাজির রহমতুল্লাহ স্পষ্ট করে বলেছেন এটি শরদের দিক থেকে সহি এর অধিকাংশ বর্ণাকারী সবাই নির্ভরযোগ্য এ হাদিসির উপর হাফিজ হাজির আসকরি রহমতুল্লাহ রাই ফতুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন এই বর্ণাটুকু মোল্লা আলিকারী রহমতুল্লাহ মীরকাতুমা ফাতিহের মধ্যে উল্লেখ করেছেন এক নম্বর খন্ডের দুইশো নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যে এখান থেকে বুঝে যাচ্ছে যেটা সেটা হল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পিতামাতারা অবাধ্য হওয়াকে এত কঠিনভাবে নিষেধ করেছেন যে যদি এই ক্ষেত্রে দুনিয়ার ওই পিতামাতার এই নির্দেশকে অনুসরণের ক্ষেত্রে যদি তার উপর অর্পিত আরও কিছু হক যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে যদি তার কিছু বিচ্ছুতিও হয় সেটাকে মেনে নেওয়ার জন্য রসুল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়া ইন ক্যানি যদিও তার স্ত্রীকে তালাক দেওয়া হয় स्त्री सा सम्पर्क काट करार्जन आता मैल अथवाजे सम्पद व्यय कर सम्पद दान पिता मतार अबाध हार्लाम बर नय आओ अतरिक्त करल की रसलह सल्लासम देखें बोलें तुम्हें तुमार सम्पद दुटाई पिता मातार जो सूतरा मालिकाना जदि पित माता दाबी कर झगड़ा झगड़ा ऋण मानी बाप ऋणग्रस्त हो गए বাপের ঋণ আদায়ের ব্যাপারে বাপ তাকে জোর করতেছিলেন যে আমার ঋণটা আদায় করে দাও আমি তো রেডি হয়ে গিয়েছি ঝগড়া করে রাসুল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম তাকে লক্ষ্য করে বললেন তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য সুতরাং পিতা যদি চায় তাহলেই সেটা তার অধিকার আছে তাকে যতটুকু দরকার দিয়ে দাও যতটুকু দরকার দিয়ে দাও ইহাদিষ্টু রহমতুল্লাহ শেখ সোহেব নাউর রহমতুল্লাহ আলাই এই যুগের সবচেয়ে বড় হাদিস বিশারদের মধ্যে একজন শেখ রহমতুল্লাহ তিনি এটাকে বলেছেন এবং মুসনা আহমদের তাকিকে মধ্যে আহমদ শাকির রহমতুল্লা আলাই মুসন আহমদের সবচেয়ে ভালো যিনি করেছেন তিনি হচ্ছেন আহমদ শাকির রহমতুল্লা আলাই এবং তিনিও এই হাদিসটাকে সহি বলেছেন বরং আয়সার দিলাদ থেকে বর্ণিত আরেকটি হাদিসের মধ্যে এই হাদসুল থেকেছেন তোমাদের সন্তানদের উপার্জন থেকে তোমরা খাও তোমরা নিতে পারো এই হাদিসের ব্যাখ্যা মধ্যে উল্লামা ইকলাম অনেক কথা আলোচনা করেছেন সেগুলো আজকের আলোচনার মধ্যে সময়ের কারণে আমরা যেতে পারবো না তার সন্তানের বিষয়ে তার এতটুকু দাবি মানে কি করতে পারবে সেই দাবিটুকু সাব্যস্ত করতে পারবে সেটি তার অধিকার হিসেবে নিশ্চিত করা হয়েছে এই কারণে সমস্ত ওলামাইকার এটা বলেছেন যে যদি পিতা সন্তানের অবসরে না জানিয়ে যদি কোনো সন্তানের যেমন সন্তানের পকেট থেকে আবার প্রায় কাজ করবেন না কিন্তু ইসলামী শরীয়তের মধ্যে গোষ্ঠিত হবে না বুঝতে পেরেছেন কিনা এই জন্য পিতার হাত কাটা যাবে না পিতার কি হবে না হাত কাটা যাবে না যেহেতু তার এই সম্পদের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম অধিকারকে নিশ্চিত করে দিয়েছেন অধিকারকে নিশ্চিত করেছেন আসুন এরপরে যেটি সেটা হলো ১৪ নম্বর আমরা তো আগাতে পারবো না চোদ্দ নম্বর যেটি সেটি হল পিতামাতার সাথে অবাধ্য করা অবাধ্যটাকে পিতামাতার সাথে অসৎ আচরণকে আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম হারাম কাজ হিসেবে ঘোষণা করেছেন বড় ধরনের হারাম কাজ হিসেবে ঘোষণা করেছেন বুকরি আপনি সহবর আজি আনুবর্ণিত সই বখারি হাজিজের মধ্যে এসেছে যে আল্লাহ রিন তোমাদের উপর হারাম করে দিয়েছেন তোমাদের পিতা মাতার অবাধ্য হওয়াকে হারাম করেছেন ওয়াদুল এবং नारी सन्तान के जीवंत दाफन करा जीवंत करके यहां के बुझे पेसर सल्लाह इना के हराम मध्य अंतर्भुक्त करम्बर पॉइंट हे पिता मतार अबाध हवा तरह हक नष्ट तक दुरव्यवहार करा के দুনিয়াতে আজাব শাস্তির মুখোমুখি হওয়ার বিষয় হিসেবে রসুল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছে হাদিসের মধ্যে একবারে সরাসরি দুনিয়াতে শাস্তিপ্রাপ্ত হওয়ার বিষয় হিসেবে রসুল উল্লাহ সাল্লাহ ইসলাম উল্লেখ করে দিয়েছেন এই হাদিসটি অরদাতুল কারীর মধ্যে উল্লেখ করা হয়েছে শহীদুল বুখারী সাহের মধ্যে বারোখন্ডে দুই দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আবু বখরা রাজি আল্লাহ বর্ণনা করেন তিনি বলেন করেছেন পৃথিবীতে এমন কোন অপরাধ নেই এমন কোন অন্যায় নেই যে অন্যায়ের জন্য আল্লাহ খুব দ্রুত তাড়াতাড়ি আল্লাহ রাবুল আলমিন আজাদ দিয়ে থাকেন শাস্তি দিয়ে থাকেন শুধুমাত্র একটি অপরাধ অন্যায় যে অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুর আলমিন যুত দ্রুত আল্লাহরকে পৃথিবীতে শাস্তি দিয়ে থাকেন সেটি হচ্ছে কাতি আতুর রাহিম পিতা মাতার সাথে দুর্ব্যবহার করা আত্মীয় সম্পর্ককে নষ্ট করা রসল উল্লাহ সাল্লাহ সাল্লাম এ হাদিসের মধ্যে একেবারে স্পষ্ট করে এটি উল্লেখ করে দিয়েছেন এরপরে রসুল সাল্লাহস্লাম পিতামাতাকে গাড়ি গালাজ করা নিষেধ করেছেন তাদেরকে ধমক দেওয়া ইত্যাদিকে রসুল্লাহ সাল্লাহাম কঠিন আগাবের এবং বড় কবিরা গুণার মধ্যে তাই নয় কেয়ামত আপনি দেখুন জানিয়ে দিয়েছেন কেয়ামত দিন আল্লাহ সুবাহ তিন দল ব্যক্তির দিকে তাকাবেনই না তিন দল দিকে আল্লাহ হবুল আলমিন কেয়ামত দিন তাকাবেন না তাদের এক দল হচ্ছে যারা পিতা মাতার হক নষ্ট করে পিতা মাতার অধিকার খর্ব করে অথবা তাদের অবাধ্য হয়ে থাকে আব্দুল তিন দল লোকের কিয়ামতের দিন তাকাবেন না পিতা মাতার সাথে যে দুর্ব্যবহার করবে এটা বললে একটু অসন্তুষ্ট হবে হয়তো ওই নারী যে নারী পুরুষের ভেস ধারণ করেছে এখন তো স্মার্টনেসের জন্য খেয়াল রাখবেন আর কিছু বললাম না তৃতীয় ব্যক্তি হচ্ছে দ্য ব্যক্তি দ্যুসকে দ্যুস ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নারী নিজের ঘরে অন্য পুরুষকে অনুমোদন দেয় নিজের নারীকে বেহাই আনার জন্য হারাম বেবিচার ইত্যাদিতে সাল্লা সাল্লাম তাদের বিরুদ্ধে বদুয়া করেছেন এবং সময়ের কারণে ধ্রুত যেতে হবে তাই মানে এসব বলতে পারবো না তারপরে রসুল সাল্লা উলিয়াম বদুয়া করেছেন তা নয় বরং রসুল সালী সাল্লাম যা যারা পিতামাতার সাথে সদ ব্যবহার করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের প্রতি অসন্তুষ্ট অসন্তুষ্টির কথাও প্রকাশ করেছেন হাদিসের মাধ্যমে এই কারণেই রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম পিতামাতার প্রতি সদ করার জন্য পিতামাতার অধিকারগুলোকে আদায় করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এতক্ষণ পর্যন্ত পিতামাতার হক এর বিষয়ে আমাদেরকে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে ইসলামের যেই অবস্থান সেই অবস্থানগুলো শুধু আপনাদেরকে নিশ্চিত করলাম বুঝতে পেরেছেন কিনা এবার আমরা পিতা পাতার হকের বিষয়গুলো কয়েকটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো সবগুলো আলোচনা করার মনে হয় সুযোগ আমরা পাবো না যেহেতু সময়ের কারণে অনেকগুলো বিষয় আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে প্রথম যে বিষয়টি সেটা হল এই তাদের সাথে আপনার আচরণ হতে হবে অত্যন্ত নরম আপনার আচরণ হতে হবে তাদের সাথে নরম কোমল আচরণ হতে হবে কারণ শক্ত কথা কঠোর কথা কর্কশ ব্যবহার তাদের সাথে আপনি করতে পারবেন না তিনি হচ্ছেন রসুলের কাছে আসলেন এসে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ যে আমার উত্তম সাহাচর্যের জন্য সবচেয়ে হকদার ব্যক্তি সবচেয়ে উপযুক্ত ব্যক্তি আমার কাছে কে যে আমার কাছে আমার সাহায্যের অধিকার রাখে সে ব্যক্তিকে রসুল উল্লাহম বললেন কালা উম্মুকা তোমার মা কালা সুম্মা মান তারপরে কে বললেন উম্মুকা তোমার মা কালা সুম্মা মান তারপরে কে বললেন তোমার মা কালা সুম্মা মান তারপরে কে বললেন আউকা তারপরে তোমার পিতা এই হাদিসের মধ্যে অনেক কথা রয়েছে মায়ের হককে আল্লাহ রাসুলসাল্লাহাম তিনবার উল্লেখ করেছেন जेहतु मायर कष्ट आयार निश्चित होते हैं मैं तो हक आदाय क्योंकि मा जमन दुरबल हो गए तेमी बिद हो जाने अनेक समय तरह हक टूकु आदाय करते राजी हनार बुगण অনেক সময় সন্তানের মানে কষ্ট হয়ে যাবে কিনা এই জন্য সন্তান দিয়ে তাকিয়ে নিজের প্রয়োজন আছে না এই জন্য আল্লাহ বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন সেটা আমাদের খেয়াল রাখতে হবে এরপরে শুধু এটাই করব না বরং রসুল্লাহ সাল্লা উলিয় সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে পিতামাতার। হককে নিশ্চিত করার জন্য এই ক্ষেত্রে যদি কোনো কারণে কোনো সন্তানের কাছে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়ে তাকে তাহলে সন্তানকে সেই প্রতিবন্ধকতা সেটা উপেক্ষা করতে হবে সেটাকে ইগনোর করতে হবে আহমদের হাদিসের মধ্যে এসেছে আহ আবি আব্দুর রহমানির রাজিয়াল মনে করেন তিনি বলেন কয়লা এক ব্যক্তি আবুদ্দার রাজিয়াল্লাহর কাছে আসলেন কয়েলা তারপর বললেন inna ba'ati bint ammi amar istri amar chashthobon pura porishedi details porishedi che ar ki shudhu istri noy borog aro kacher eta bujhar jonne bolteche amar istri hocche amar chashthobon wa ana uhibbuha ami take bhalobashi wa inna walidati ta'muruni anu taliquha kintu oshomossha hoye gelo shudhu amar ma to bolteche take talak diye dear jeno ma chay na ma তার উপর সন্তুষ্টা তাকে বর্ণাকারী আবু দর্দা রাজিউল্লাহকে বললেন আবু দর্দা তোমার কাছে আসলাম পরামর্শ নেওয়ার জন্য কি পরামর্শ দাও তুমি তিনি বললেন আমি তোমাদেরকে তোমাকে এই নির্দেশ আমি দিতে পারবো না যে তুমি তাকে তারাক দিয়ে দাও এটা বলতে পারবো না ওলা এমন কানটা আসি তোমাকে এই নির্দেশ দিতে পারবো না যে বাধ্য হবে এটাও আমি নির্দেশ দিতে পারবো না তুমি আমাকে এমন প্রশ্ন করেছো এখন যদি স্ত্রীকে তারাক দেওয়ার কথা বলো তাহলে তুমি স্ত্রীকে ভালোবাসো আর যদি বলো মা তাহলে বাধ্য হোক তাহলে তুমি আল্লাহ রবীন্দিন নাফরমানি করে যাবে তবে আমি তোমাকে একটি হাদিস শোনাবো যে হাদিসটি রসুল্লাহ সাল্লাহ্লামকে বলতে শুনেছি রসুল্লাহাম বলেছেন মা হচ্ছে জান্নাতের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দরজা ইনসি ইতা যদি ইচ্ছা করো মাকে রক্ষা করতে পারো ইনসি ইতা মাকে পরিহার করতে পারো এবার তুমি বুঝে নাও কি বলতে চাইছি সুতরাং বিবেচনা নিজেদের কাছেই রাখতে হবে আল্লাহ রাসুল সাল সাহাবিরা এভাবেই সিদ্ধান্ত নিতেন এভাবে সিদ্ধান্ত দিতেন শুধু তাই নয় এরপরে নসল উল্লাহ সাল্লা সাল্লাম পিতামাতার সাথে ব্যবহার যারা করবে না তারা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে যায় এই মর্মে সহি মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে এবং এই হাদিসটি জুরাইস এর বর্ণিত তিনি বনি ইসরায়েলের একজন বড় आवेदन तर माता डेके मे मा डाके शुद्ध साष पर्त से बड़े विपद आप विपद जूड़ा जीवन होते शेष पर्त अपबा आवेद के अबबाद मर्मे तुम विचारे लिप्त हो समापुर आक्रमण कर तरह मानी उपासना लय भेजे फेले ताके बेर कोरे छे, चारे पर तहमत देर को नष्ट कराई आल्लाह रब्बुल आलमीन से हिफाजत कर संरक्षण कर लंतान बे विचार तहमत दिए अल्लाह रब्बुल आलमीन ओ सतान के बोले दिले तुम्हें बड़ा जाओ तुम्हारा के बुजते पे ये रक्षा करपदापन्न होते विपद आसते ही पड़े क्यों बंधुगण पितामार हकर विषय अनेक दीर्घ आलोचनार मध्य विषय खुब इम्पर्टेंट से प्रयोन थे से प्रयोन आप पूरण करते অভাব থাকলে সে অভাব পূরণ করতে হবে এটিও তাদের অন্যতম অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত তারপরে একটি বিষয় অনেকেরই তো পিতামাতা নেই এটি একটু দৃষ্টি আকর্ষণ করব। সময়ের কারণে যে আলোচনাকে এলোমেলো করে দিবি সেটা পারবো না সময় যতটুক আমাদেরকে সহযোগিতা করে ততটুকু আলোচনা বাকিটা আলোচনা করতে পারলাম না যেন দুঃখিত হব কিন্তু এলোমেলো করার সুযোগ নেই পিতামাতার অনেকেরই পিতামাতা নেই মরে গিয়েছে তাদের আমল নামার দিকে চলে গিয়েছে তাদের সাথে আমরা কি আচরণ করব তাদের এখন মৃত্যুর পরে কি কাজটুকু আমাদের করতাম দুটি কাজ রসুল্লাহম শিক্ষা দিয়েছেন জানিয়ে গেছেন সেই দুটি কাজ আমি শুধু আপনাদের সামনে আলোচনা করতে চাই প্রথম কাজ হচ্ছে তাদের জন্য আপনি দোয়া করবেন তাদের জন্য দোয়া করতে বলে দেওয়া হয়েছে রসুল উল্লাহম মধ্যে সাত করেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া তোর মধ্যে একটা হচ্ছে ক্ষমা চাইবেন মৃত্যুর পরেও তাদের জন্য ক্ষমা চাইবেন রসুলামী সাল্লাম আমাদেরকে জানিয়েছেন আবু হুরার পন্ডিত হাজের মধ্যে রাসুল করেন কেন এমন হলাকালি এই মর্যাদা কেন আমার এত মর্যাদা কেন কোন কারণে আমার এত মর্যাদা হয়েছে ফাইজাকুল এলাকা তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে এই জন্য তোমার মর্যাদা এত বেশি বেড়ে গিয়েছে এই জন্য পিতামাতার সাথে সদ্ব্যবহারের তাদের অধিকারের মধ্যে এটাও একটা যে আমরা তাদের জন্য দোয়া করব। আমরা দুনিয়াতে এখনো জীবিত আছি আমাদের পিতামাতার জন্য আমরা যাতে দোয়া করতে পারি সেই দোয়াটুকু আমাদেরকে করবো আমরা তাদের প্রতিশ্রুতি যেগুলো রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো পূরণ করা তাদের বন্ধু বান্ধবদের সাথে সদ্ব্যবহার করা তাদের সাথে যেই আত্মীয়তার সম্পর্ক রয়েছে এখন তো আমরা বিশেষ করে ঢাকা শহরের যান্ত্রিক আমাদের বন্ধু বইয়ে লিখেছেন পপেট সভ্যতা নাম দিয়েছেন যান্ত্রিকতার কারণে দেখা যায় যে আসলে আত্মীয়তার সম্পর্ক মানে ছিন্ন করারও সুযোগ নেই আগে তো আত্মীয়তা সভ্য রক্ষা করা এখন ছিন্ন করারও কি নেই সুযোগ নেই যে ছিন্ন করবে এই সুযোগ পর্যন্ত আমাদের নেই কারণে এই অবস্থার মধ্যে আমরা আছি আসুন তো আবু أبو ওয়াসিত রাদিয়াল্লাহু তাআলা নুবুই দাহিস্টি একটু শুধু আপনাদের সামনে পেশ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল না করেন বাইনমা আনা জালিসুনদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বসা ছিলাম এজ জাআহু রাজুলুন فقال ইয়া রাসূলুল্লাহ বললো হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাল বাকিয়া আলাইয়া মিন বিররি আবওয়াইয়ে শাইউন বাদ মাউতিহিমা আবররুহুমা বিহি যে আমার পিতামাতার মৃত্যুর পরে কি এমন কোন কাজ আছে যেগুলো করলে আমি তাদের সতরণ করতে পারবো তাদের প্রতি স্নান করতে পারবো বললেন হা ফেসালুন আসালিমা তাদের জন্য দোয়া করবে তাদের জন্য আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করবে ওয়া ইনফাজি হিমা তাদের কোন অধিকার প্রতিশ্রুতি যদি থাকে অঙ্গীকার থাকে সেটাকে পূরণ করবে আজকে তো ওসিয়ত করা যায় কিন্তু সন্তানরা বলে যে আব্বা তো আসলে বেভুর ছিলেন তো আমার কাছে আব্বা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে পাল্টা কিছু তিনি করছেন যেহেতু করে দেন উল্টাপাল্টা করছেন যে করে দেন এই আমাদের বন্ধুদের সাথে সদ ব্যবহার করবেন সাথে যেই আত্মীয়তার সম্পর্ক তাদের কারণে আমাদের মধ্যে হয়েছে সেই আত্মীয়তার সম্পর্ক আমরা বজায় রাখবো রেসুরুল্লাহ সাল্লাহাম বলেছেন ফাহুয়ালি বাকিমা এটাই তোমার বাকি রয়ে গেছে তাদের মৃত্যুর পরে তাদের সাথে সদ ব্যবহার করার জন্য রেসুরুল্লাহ সাল্লাহ ইসলাম থেকে এই হাদিসটি শুনান আবু দাউদের মধ্যে এসেছে আহমদ শাকির রহমতুল্লাহ আবু দাউদের তাহকিকের মধ্যে এই হাদিসটাকে সহি বলেছেন আবু দাউদের তাককিকের মধ্যে আহমদ শাকির রহমতুল্লাহ এই হাদিসটাকে সহি বলেছেন সর্বশেষ আহ মধ্যে আর কি বলবো জানি না এরপরে আমি শুধুমাত্র কয়েকটা পয়েন্টে দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে স্ত্রীর অধিকারের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট সেক্ষেত্রে আমরা অনেকেই আসলে বিভ্রান্ত হচ্ছি স্ত্রীদের অধিকার আমাদেরকে স্ত্রীরা অনেকে জানে না আবার আমরা অনেক পুরুষ আছি আমরাও সেটা জানি না আল্লাহ রব্বুল আলমী আহ এই স্ত্রীরদের সাথে আমাদের মানে এই যে দাম্পত্য জীবন এটাকে নিয়ে আবাদ হিসেবে কোরআনের মধ্যে উল্লেখ করেছেন এবং এই যে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং এই যে বন্ধন এটাকে আল্লাহ তারা অসংখ্য আয়াতের মধ্যে নিদর্শনের মধ্যে আল্লাহবুল আহমিন একটি নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন সুতরাং আহ স্ত্রীদের হকের বিষয়টুকু আমাদেরকে জানতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আহ সেটাকে সব বেশি গুরুত্ব দিয়েছেন একজন ব্যক্তির পারিবারিক জীবন সুন্দর হওয়ার জন্য ব্যক্তিগত জীবন সুন্দর হওয়ার জন্য এমনকি সামাজিক জীবন পর্যন্ত সুন্দর হওয়ার জন্য একটা একটা সৎকর্মশীল মহিলা যদি তার আসে এটি তার জন্য সবচেয়ে উত্তম এ কারণে মুসলিমের মধ্যে এসেছে রসুল্লাহ আসলামের সাত করেন দুনিয়া মাতা পুরো দুনিয়াটি আমাদের জন্য উপভোগ এবং আহ করে আমরা ভোগ করতে পারি এই জন্য হয়েছে ওয়াইরু মাতা দুনিয়া আলমের আতুলিয়া দুনিয়ার সবচেয়ে ভালো মানে উত্তম স্ত্রী যা তার হবে তখন ওই নেক স্ত্রী অবশ্যই মানে তাকে দিনের জন্য সহযোগিতা করতে পারবে এবং সেও তাকে সহযোগিতা করতে পারবে আহ এখানে শেখ মুহাম্মদিনে সাহেব সাবিনুল্লাহ তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে আসলে আমরা অনেকে মনে করে থাকি যে মানে এই যে দাম্পত্য জীবন এটা শুধুমাত্র মানে শুধুটা এনজয় মানে আহ এটা বিনোদন ইত্যাদি এটাকেই আমরা অনেকে সীমাবদ্ধ করে নিয়েছি মূলত এটা শুধু মানে বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয় এর মধ্যে আল্লাহ সুমান তাল্লাহ বিনোদন দিয়েছেন কেন যাতে করে আমরা মানে এই পার্থিব জীবনের যে সৌন্দর্য আছে সেটাও আমরা উপলব্ধি করতে পারি কিন্তু এর গুরুত্বপূর্ণ অন্যতম দিক যেটা সেটা হচ্ছে যে এটা হল মূলত এই বাদ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই এখানে দাম্পত্য জীবন করেছেন বিবাহ করেছেন বিবাহ সাধিতে সম্পৃক্ত হয়েছেন সুতরাং এই বিবাহ সাধিতে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে রাসুল উল্লাহ সাল এই রীতিকে কোন উপেক্ষা করে তাহলে সেই রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের রীতির অনুসারেই হলেন না এই নীতির পক্ষেই আসলে না বরং এই উম্মাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না একেবারে স্পষ্ট রসুল উল্লাহান বোখারির পাঁচ হাজার তেষট্টি নম্বর হাজির মধ্যে বলেছেন যে আমার শূন্য থেকে বিমুখ হল ফেলাইসা মিনী সে আমার মধ্যেই অন্তর্ভুক্ত হবে না অধিকারের মধ্যে অন্যতম দিক হচ্ছে তাদের সাথে আপনার আচরণ হতে হবে বিল নাসঙ্গত ভাবে অন্যায় ভাবে কোনো আচরণ আপনার পক্ষ থেকে কোনো কোন অবস্থায় গ্রহণযোগ্য হবে না এরপরে আরেকটি অধিকারের বিষয়ে আলোচনা করা হয়েছে ইসলামের মধ্যে আপনি যা খাবেন তাই তাদেরকে খেতে দিবেন আপনি যা পড়বেন তাই পড়তে দিবেন তাদের জন্য আপনি ন্যায়সঙ্গত ভাবে খরচ করবেন এটিও অধিকারের মধ্যে অন্তর্ভুক্ত আমাকে এক ভাই বলল যে স্ত্রীকে মানে এটি গ্রামে অনেক সময় পাওয়া যায় কাজের মেয়ের মতো তাকে খাবার দেওয়া হয় মানে খাবার নির্দিষ্ট করে দেওয়া হয় এরপরে আর তার অধিকার এতটুকু নেই যে সে মানে খাবার চাইতে চাইতে পারে বরং রসমুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এক্ষেত্রে একেবারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছেন তাকে কোন কারণেই তার সাথে এমন আচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে আহ তাকে গালিগালাজ করা হয় তাকে তাকে দুর্ব্যবহার করা হয় থাকে সেই ধরনের আচরণ করা যাবে না বরং তার অধিকার যদি আপনি তার হকটুকু আদায় না করেন বরং এই হক আদায়ের ব্যাপারে সে এতটুকু অধিকার রাখে যে আপনার অজ্ঞাত সারেও সে আপনার কাছ থেকে এই হকটুকু আদায় করতে পারবে এই অনুমোদন রসুল্লাহাম দিয়েছেন আবু সুফিয়ারের স্ত্রী একদিন রসুল্লাহামের কাছে আসলেন সে হচ্ছে হিন্দ উমি আবিয়া রাজি আল্লাহ হ্যাঁ তিনি একদিন রসুল আসে বললেন নিতে পারবে তবে মাহরুফ ন্যায়সঙ্গত হতে হবে বুঝে আসছে কিনা বিল মাহরুফ মানে তোমার প্রয়োজন যতটুকু ততটুকু নিতে পারবে এর বাইরে তুমি জোর করে নেওয়ার সুযোগ নেই পারবে না আর এই কারণেই আমরা অনেকেই মনে করি যে মানে স্ত্রী বা এই পুত্র সন্তান সন্তান সন্ততি পরিবারের জন্য খরচ করব এই খরচটা আসলে আমার জন্য একটা বারেন হয়ে যাচ্ছে আমার বন্ধুগণ এটি খরচ নয় এটি বারেন নয় বরং রসুল উল্লাহ সাল্লাহ হাদিসের মধ্যে বলেছেন এটি হচ্ছে মধ্যে দানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে এটি আপনি দান করার জন্য চেষ্টা করতেছেন মানুষদের কাছে আপনার এই শ্রেষ্ঠ দান হচ্ছে এটি হাদিসের মধ্যে রসুল উল্লাহ সাল্লাহ আলীসালাম সেটা উল্লেখ করে দিয়েছে এটি হচ্ছে সবচেয়ে উত্তম সদাকাট যে আপনি করবেন মধ্যে এই হাদিসটিসলিম রহমতুল্লাহ বর্ণনা করেছেন নয়শো পঁচানব্বরশো পঁচানব্বর আল্লাহর রাস্তায় খরচ করবে রাকাবা গোলাম আজাদ করার জন্য যদি কোন দিনার খরচ করো ও দিনারুন জন্য যদি কোন দিনার সৎকা করো পরিবারের জন্য যেটি খরচ করছে সেটি সুতরাং এই খরচকে আমরা বাড়ি মনে করার কোন সুযোগ নেই খরচ হবেই সেই খরচ আমাদেরকে ম্যানেজ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে সর্বশেষ একেবারে শেষ কথা যেটা সেটা হলো কোনো কারণে ভুল সবারই হতে পারে আমারও ভুল হতে পারে স্ত্রীরও ভুল হতে পারে সেই ভুলের ক্ষেত্রে যেটি রাসল উল্লাহাম নীতি দিয়েছেন সেই নীতি হচ্ছে ভুলকে আমরা সংশোধন করতে হবে সেক্ষেত্রে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই একেবারে সর্বশেষ আদিষ্ট এক মিনিটের মধ্যে খুব দ্রুত বলে শেষ করে দিব এই ঘটনাটা যদি পর্যন্ত আমরা পর্যন্ত হয়তো আমার মনে হয় যেন এই অনেক আলোচনা বিষয় ছিল যেগুলো খুব দরকার ছিল বলতে পারিনি এটি ইম্পর্টেন্ট এক ব্যক্তি অমর মূল দিয়ে আল্লাহ আসলেন শুনতে পেলেন যে ওমর উমনুল খতাব রাজি আল্লাহ স্ত্রী তাকে জোরে জোরে চিৎকার করতেছে তাকে কিছু কথা বলতেছে অনেক কথা বলতেছে আর ওমর রাজি আল্লাহর কিচ্ছু বলতেছে শাসক তিনি চুপ করে আছেন আর তাকে অনেক কথা বলতে লোককে জিজ্ঞেস মানে ডাকলেন বলে যে তুমি কোথায় তুমি কেন চলে যাচ্ছ তখন অমর আদি আল্লাহকে লক্ষ্য করে বললেন যে নিয়ে আমার স্ত্রীর আমিরুল মমিন হওয়া সত্ত্বেও তোমার এই অবস্থা তাহলে আমার অবস্থাটা কি এটা শুনতে পারলাম তোমার ইয়া আখি এটা বলো কথা আগেরটা কিন্তু কথা না ইয়া আখি আমার ভাই সে কারণেই করেছি অনুগ্রহ গুলো বলে দিচ্ছেন ইন্ আমার জন্য খাবার রেডি করে আমার জন্য রুটি তৈরি করে আমার কাপড় গুলো ধুয়ে আমার সন্তানদেরকে সে দুধান করে আমার মানে বিছনার জন্য ব্যবস্থা করে সে তো আমার জন্য অনেক কষ্ট করতেছে সুতরাং আমি কেন এতটুকু বরদাস্ত তার জন্য করব না এই জন্যই আমি এতটুকু বরদাস্ত করেছি তাই তুমি কি মনে করো তখন সে ব্যক্তি বলো যে আমিদাল আল মমিন হে আমিরুল মমিন ও কাজে এমনি তো আমার স্ত্রীরও করে থাকে তখন উমর রদিয়াল্লাহ তালাম বললেন সুতরাং এগুলো একটু বরদাস্ত করো কারণ তাদের হক তোমাদের উপর আছে এই হকগুলো আমাদের কাদে করতে হবে সময় শেষ আলোচনাও শেষ ওসালাহ নবীরা মোহাম্মদ ওয়ালা আলহি ওয়সাবিহি ওসাল্লাম আমরা চাই কফি ব্যবস্থা চায়ের ব্যবস্থা the <laughs> first <laughs> নাইন ওাইন ক্রা ক্রান ত্নাইন পাইন ক্য়াই